السلام علیکم ورحمۃ الله وبرکاتہ بسم الله الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاۃ والسلام على سيد المرسلین نبینا محمد و علی آلہ اجمعین ومن تبعهم بإحسان الى يوم الدین رب اشرح لي صدری ويسر لي امری واحلل عقدۃ من لسانی يفقهوا قولی اما بعد اعوذ بالله من الشیطان الرجیم ودلو لو تقرؤن كما كفروا فتكونوا نسوا فلاتتخذوا منهم اولیاء حتى يهاجروا في سبیل الله রসুল কে আল কোরআন কে তারা পছন্দ করে তাদের মনের চাহিদা কামনা বাসানো হচ্ছে লৌ তকু না কামা কফারু তারা যেমন কুফুরি করেছে তোমরাও কুফুরি করবে ফতাক সওয়া ফালে তোমরা তাদের সমান হয়ে যাবে আর প্রত্যেক জাতির হচ্ছে এই চরিত্র বেনামাজি চায় যে সারা পৃথিবীর মানুষ বেনামাজি হয়ে যাক নামাজি মানুষকে বেনামাজি বরদাস্ত করতে পারে না যারা নংরা চরিত্রের মানুষ তারা চায় যে সকলে নোংরা হয়ে যাক তাহলে আমাদের এই নোংরামি করতে লজ্জা লাগবে না ফালাউ তাকিজ আউলিয়া আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে বন্ধু গ্রহণ করিও না হাত ইহাজে রফিস্লা যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে সত্যিকার অর্থে মমিন হয়ে रास्त हिजरत करना आसें नबी करीम सल्लम सहबाइक राम मक्का विजय हिजरत कर फरज छाते निजे ईमान एवं हेफाजत करते एकत्रित मोदी न अनसार महाजेरण मिले आल्ला रास्ते बड़ शक्ति तैर करते दिए आल्ला शत्रु की प्रतिहत करते मक्का विजय हो ग तक जेहेतु मक्काओ ইসলামিক স্টেটে পরিণত হইল আল্লাহ পাকবুল নেই। রসুল এই হিজরত আর মক্কা থেকে মদিনার ফরজ নেই তবে আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম রয়েছে এবং সৎ নিয়ত রয়েছে ভালো নিয়ত নিয়ে ভালো কাজ করবেন আল্লাহপাক বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় হিজরত না করবে তাহলে হিজরত করা সেই কালে ফরজ ছিল তাই আল্লাহপাকের শর্ত লাগিয়েছেন এটা মক্কা বিজয়ের আগের কথা ফাইনাল তারা যদি ফিরে যায় হিজরত করতে রাজি না হয় আসতে চাই তাহলে তাদেরকে ধরো যেখানে সেখানে হত্যা করো কারণ তারাও এইরকমই তোমাদের সাথে করেছে তারাও তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করেছে নাসিরা এবং তাদের মধ্য থেকে কোন বন্ধু কোন সাহায্যকারী গ্রহণ করিও না এই জনী করিম সাল্লা একযুদ্ধে বলেছিলেন একজন সাহায্য করার জন্য এসেছিল তখন তাকে বলেছিলেন তুমি চলে যাও নশরিক মুশরিক দিয়ে আমি কোন সাহায্য না আল্লাহ বলছেন তাদের মধ্যে বন্ধু আর সাহায্যকারী গঠন করি না মহান আল্লাহ বলছেন দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের বিরুদ্ধে তবে ওই সব লোকেরা যারা মিলিত হয়ে যায় এমন একটি সম্প্রদায়ের সাথে যাদের মাঝে এবং তোমাদের মাঝে চুক্তি রয়েছে সন্ধি হয়ে রয়েছে যে আমরা তোমাদের হস্তক্ষেপ না তোমরা আমাদের ওপর কোন রকমের আক্রমণ করবে না ওদের সাথে যদি গিয়ে মিলে যায় এই রকম মুনাফিক হয় মুনাফিকদের কথা আল্লাহক বলেছেন অথবা আরেক দল হচ্ছে যারা এমন হয়ে এসেছে যাদের অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে যেই কাজে তাদেরকে বাধ্য করে নিয়ে আসা হয়েছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাতে কখনো রাজি নাই আব্বাস রাজি আল্লাহ তাল আনিসের চাচা যুদ্ধে বন্দী হয়েছিলেন এবং যুদ্ধে হাজির হয়েছিলেন কাফের মোশিদদের পক্ষ থেকে কিন্তু এতে অসন্তুষ্ট ছিলেন না এইরকমই নবী কারিমের জামাতা জাইন রাজি আল্লাহ আবুল আসি রবি হাজির হয়েছিলেন এরা সন্তুষ্ট ছিলেন এই যুদ্ধের উপর আল্লাহ বলছেন তাদের অন্তর সংকুচিত হয়ে গেছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে তারা চাই না তুলো কম আর যদি তাদেরকে বলো যে তোমার জাতি কোরসদের বিরুদ্ধে যুদ্ধ করো তাও চায় না তারা নিরপেক্ষ থাকতে চায় এদিকে থাকতে চায় না আর ওদিকও থাকতে চায় না বরং তারা নিরপেক্ষ থাকতে চায় এতটুকু যদি করে তাহলে যুদ্ধ করিনাউস আল্লাহ বলছেন আল্লাহ যদি আর এসে এই অথবা আব্বাস আন ইসলাম কবুল করলেন এবং আরো যারা অসন্তুষ্ট ছিল এই যুদ্ধের উপর তারা এসে তোমাদের উপর চেপে পড়তো কিন্তু আল্লাহ পাক তাদের মনকে ফিরিয়ে দিয়েছিলেন ফালুকুম তোমাদের উপর চাপিয়ে দিতেন এবং তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করত। সুতরাং যদি তারা তোমাদের থেকে তারা আলাদা হয়ে যায় যে না মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবো না ফালাম ইউকাত যুদ্ধ না করে ওয়ালকা এবং শান্তির বানিয়ে তোমাদের কাছে প্রেরণ করে যে আমরা শান্তিতে বসবাস করতে চাই ফামাজ আল্লাহম আলি হাবিল তাদের বিরুদ্ধে তোমাদের জন্য কোন রাস্তা আল্লাহ রাখেননি তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করবে এবং তাদেরকে তোমরা প্রতিহত করবে তাদেরকে হত্যা করবে পাবে যে যারা তোমাদের কাছ থেকে ক্ষতি না সুবিধাবাদী ওইয়া আমানু কৌমাহ এবং নিজের জাতির পক্ষ থেকে নিরাপত্তা নিতে চায় যে কাফের মুর্শিরাও যাতে ক্ষতি না করে কল্লামা রুদ্দু এল আল ফিতনাতে সুফিহা। যখনই তাদেরকে ফিতনার দিকে ফিরিয়ে দেওয়া হয় বিবাদের দিকে সন্ত্রাসের দিকে ফিরিয়ে দেওয়া হয় উরকে সুতেই তারা ফিরে যায় কিন্তু সুযোগে থাকে সুযোগ পেলে ফিতনা সৃষ্টি করবে আলাদা না হয়ে যায় তোমাদের উপর আক্রমণ করতে আসছে তোমাদের থেকে হচ্ছে না ওয়াই এলই সালাম এবং তোমাদের উপর শান্তির বাণী যদি প্রেরণ না করে যে তোমাদের সাথে দেখো শান্তির সাথে বসবাস করতে চাই এরকম কথাও বলছে না হুম এবং তারা তাদের নিজের হাতকে। থেমেও রাখছে না অর্থাৎ তোমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণও করছে ফুজ তাহলে তাদেরকে ধরো তাদেরকে হত্যা করো হাই ও সাকিব যেখানে পাও তাদেরকে ওলা সুলতানা এদের সম্পর্কেই তোমাদেরকে সুস্পষ্ট নেতৃত্ব দান করেছি সুস্পষ্ট কর্তৃত্ব দান করেছি অর্থাৎ তোমাদেরকে অনুমতি দিয়েছি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে আল্লাহা আকরাবুল্লাহ তারপরে भूलान हत्या करता मुस्लिम भूल, के तादिर के भूल, भूल, भूल एक रकम भूल मारें गल एक भूल हल्का वस्तु दिए एक ढिला मेरे साधारण ढेलाते मानस मारा जाते मारा गल যেটা শিভে আমাদ এইভাবে হত্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে কাতিল আমাদ অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভাবে কোন মানুষকে হত্যা করা আর কাতিল শিব আমাদ যেটা হচ্ছে ইচ্ছা করে হালকা কিছু দিয়ে মেরেছিলেন যাতে হালকা আঘাত হবে কিন্তু মরবে না তাতে মরে গেল একটা ঘুষি মারলেন কাউকে আর হঠাৎ করে মরে গেল সাধারণত ঘুষিতে মরে না আর আর কি হচ্ছে কাতিলের খাতা আপনি মারছিলেন অন্য জায়গায় আর লেগে গেল গিয়ে কোন ব্যক্তিকে এটা হচ্ছে ভুল করে মারা আল্লাহ পাক বলছেন ওমানি মি মিয়া উমসাল আলিহি সুতরাং যেই ব্যক্তি কোন মমিনকে ভুলবশত হত্যা করে দেবে তাকে একটি গোলাম স্বাধীন করতে হবে কিন্তু দাস আজাদ করে গনহার কাফারা পেশ করতে হবে এ হচ্ছে কাফারা হত্যা করার যদি ভুল করে কে হত্যা করে আর সেই গোলামটি হবে মমিন গোলাম আল্লাহাকে এখানে শর্ত লাগিয়েছেন সুতরাং যদি মমিন না হয়ে যদি কাফের গোলাম হয় তাহলে যথেষ্ট হবে না ও দিয়াতসালুন এবং রক্তপণ পেশ করবে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে রক্তপণ দেবে যাকে বলা হয়। তা হচ্ছে একশো টি উঠ তবে যদি তারা মাফ করে দেয় সাদগা করা মানে মাফ করে যদি দেয় যা আমরা দিয়ে তু নেব না আমাদের ছেলেকে যে খুন করা হয়েছে বা ভাই খুন খুন করা হয়েছে সেটা আমরা মাফ করে দিলাম ফাইন কানিন কৌমিন আদুকুম ওহমিন আর যদি ওই ব্যক্তি তোমাদের শত্রুদের জাতি থেকে হয় আর সে মমিন হয় যাকে হত্যা করা হচ্ছে সেই ব্যক্তি মমিন মুসলিম কিন্তু তার বংশধর সকলেই হচ্ছে কাফির তাহলে এই দিয়েত কাকে দিবে দিয়েত যদি দাও তাহলে কাফেরদের হাতে যাবে তাই আল্লাহবাক বলছেন ফা তাহারুর আকাবাতি মমে না কোন মমিন কিন্তু দাস স্বাধীন করবে শুধু কিন্তু দিয়াত দিতে হবে না যাতে করে দিয়াত এই বড় এক সম্পদ কাফেরদের ঘরে না চলে যায় আর যদি হয় যে তোমাদের মাঝে আর তাদের মাঝে একটি অঙ্গীকার আমরা হস্তক্ষেপ করব না ফাদ মু আহলেহি তাহলে মুসলিম নয় ওই জাতি কিন্তু তাদের সাথে আমাদের চুক্তি রয়েছে এরকম যদি হয় তাহলে দিয়ে ফেস করতে হবে যা তার পরিবারকে দিয়ে দিতে হবে ও তাহার মমেনা এবং একজন মমিন গোলাম আতাদ করতে হবে কিন্তু দাস আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে হামাল্লাম হামাল্লা কেউ যদি গোলাম না পায় আর আজকের যুগে যেমন দাস দাসী নেই সুতরাং ফাঁসিয়া মুসাহ একটা না বিনা কোন গ্যাপে দুই মাসের রোজা রাখতে হবে তবতাম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই তার ব্যবস্থা করা হয়েছে ও খান আল্লাহ আলী মান হাকিম আল্লাহ ফখরাল সবকিছুই জানেন এবং তিনি প্রজ্ঞা অমাই আক্তুলা ওহু জাহান্ন ইচ্ছাকৃত পরকালে বিশ্বাসী অথচ তাকে খুন করল আল্লাপাক পাঁচটি শাস্তি এখানে উল্লেখ করেছেন ফাজা ওহু জাহান্নাম প্রথম শাস্তি হচ্ছে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন দ্বিতীয় শাস্তি হচ্ছে খালে দান ফিহা সেখানে চিরকাল থাকবে যদি হালাল মনে করে থাকে তাহলে চিরকাল থাকবে অথবা আরেকটি তফসির করা হয়েছে যেটা সবচেয়ে বেশি সহি সেটা হচ্ছে যে তার আসল শাস্তি ছিল চিরকাল শাস্তি কিন্তু আল্লাহ তার খাস রহমতে ওই খনি ব্যক্তির যদি ইমান থাকে আর কিছু নে কামল থাকে কিন্তু ইচ্ছা করে কোন মমিনকে খুন করে দিয়েছে তাহলে দীর্ঘদিন শাস্তি দেবেন খালেদান ফিহা চিরকাল আসল শাস্তি ওর ছিল এত বড় অপরাধ করেছে কিন্তু সেই শাস্তিকে পাক হালকা করে দিয়েছেন দীর্ঘকালে গাজীব আল্লাহ আলিয়ে তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ পাকের গজব ক্রোধ তার ওপর হবে আহ আর পাকের অভিশাপ আল্লাহ পাকেন দুনিয়া এবং আখেরাতে আদাল আজাবান আর পাঁচ নম্বর শাস্তি হচ্ছে খুনির জন্য যে খুনির জন্য আল্লাহ পাক শাস্তি তৈরি করে রেখেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন সোরানে নম্বর চোরানব্বই এরশাদ করেছেন। হে মোমিন শকুল ইদা দরফি সবীল তুমরা আল্লাহ রাস্তায় যখন ভ্রমণ করবে আর কোনো মানুষকে পাবে হঠাৎ করে কাফির বলে তোমাদের শত্রু বলে এদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে এরা আমাদের রক্তের পিপাসু বলে হত্যা করে দেবে না ফাতাবাইয়ানু তদন্ত করবে কারণ কোন এক সাহাবীর দল এই কাজ করেছিলেন যে একজন লোক একজন রাখাল কলেমা পড়ছে সালাম দিয়েছে তখন বলে নানা না ইয়ে আত্মরক্ষার জন্য সালাম দিয়েছে আসলে এ মমিন মুসলিম নয় এ হচ্ছে কাফের বলে তারা হত্যা করে দিয়েছিল আল্লাহাপাকে নিষেধ করলেন ফাতাবাইয়ানু তোমরা তদন্ত করবে পরীক্ষা করবে যে আসলে সে মমিন মুসলিম কিনা আর তোমরা বলবে না ওই লোক সম্পর্কে যেই ব্যক্তি তোমাদের সামনে সালাম পেশ করছে বললো যে না তুমি আত্মরক্ষার জন্য কোনো পার্থিব ধন সম্পদ যাও এর কাছ থেকে গণিমতের ধন সম্পদ পেয়ে যাব। এই উদ্দেশ্য তোমাদের ফাইনালা আল্লাহর আব্দুল আলম নিকট অনেক গানিমাত বহু সম্পদ রয়েছে করে দেখো কিছুদিন পূর্বে তোমরা ছিল এবং তোমরাও নতুন ইসলাম গ্রহণ করেছিল তোমাদেরকে হত্যা করে দিত তাহলে কেমনটা আল্লাহ সমান অনুগ্রহ করেছেন ফাতে তোমরা তদন্ত করে নেবে একটু পরীক্ষা করে দেখে নেবে ইন্মিরা তোমরা যা কিছু করো আল্লাহাক রব্বুল আলমীর সূক্ষ্মবর রাখেন মহান আল্লাহ তারপর এরশাদ করছেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে শরিক হয়েছে নবী করিম সালামের সাথে আর যারা শরীফ হয়নি তারা সমান হতে পারে না তবে ওই সব লোকেরা যাদের শরীয়তি ওজর ছিল অক্ষম আবদুল্লাহ বিন উম্মে মকতম রাজি আল্লাহ তালানহ যখন জিহাদের ফজিলতের কথা শুনলেন আর সকলে বদুর হাজির হইল তখন রসুল্লাহামের দরবারে আসেন ইয়া রসুল্লাহ এত পার্থক্য রয়েছে যারা আল্লাহ জেহাদী আর যারা জেহাদে যেতে পারেন তাদের মাঝে আর আমি তো অন্ধ মানুষ তাহলে আমি কি করব আমি কি এত বড় মর্যাদা থেকে বঞ্চিত থাকব তখন আল্লাহ আল্লাহরুল আল এই আয়াতের গাই ওলির দারে এই অংশটুকু নাজেল করলেন যে সেই ব্যক্তি যাতে করে কোন ওজোর ব্যক্তি না হয় সে এই জেহাদের বা যুদ্ধে শরিক হতে সক্ষম নয় আল্লাহ কায়দিনের মধ্যে যারা বাড়িতে বসে থাকে তারা গাই ওলিউদ্দার যারা যাদের বিশেষ ওজোর রয়েছে অসুবিধা রয়েছে তাদের ছাড়া ওল মুজাহিদাবির এবং যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে তারা সমান হইতে পারে না নিজের জান দিয়ে তাহলে ধন সম্পদ যান দিয়ে একদল আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ করেছে আর এক দল আল কায়দন মান মমিনের মধ্যে থেকে বাড়িতে বসে আছে এই দুইটি দল সমান হতে পারে আল্লাহ ফাকর্বরে বলছেন তবে যাদের শরীয়ত সম্মত কোনো ওজোর অসুবিধা রয়েছে আল্লাহ আল্লাহাক বলছেন ফদ আল্লাহুল মুজাহিদিন আল্লাহাক যারা ধন সম্পদ জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে তাদের কে শ্রেষ্ঠত্ব দান করেছেন ওইসব লোকদের ওপর যারা বাড়িতে বসে থাকে মারজাদার এ মর্যাদার সম্মান দান করেছেন কল্যাণ ওয়াদ আল্লাহুল হোসনা এবং প্রত্যেকের সাথে আল্লাহাক কল্যাণের ওয়াদা করেছেন আল্লাপাক এই আয়াতে প্রত্যেক সাহাবিকে সার্টিফিকেট দিয়েছেন যে যত সাহাবি রয়েছেন মহাজের হোক আর আনসার হোক আল্লাহাক তাদের প্রত্যেককে জান্নাতের ওয়াদা দিয়েছেন আলহোসনা হচ্ছে জান্নাত আল্লাহাক আরেকটি আয়াত এরসাদ করেছেন লিল আহসানুল হোসনা ওয়াজা যারা সৎকর্মশীল নেক কাজ করেছে তাদের জন্য আলহোসনা রয়েছে অর্থাৎ জান্নাত রয়েছে এই আয়তের তফসির হচ্ছে জান্নাত ওয়াজা এবং তার সাথে ফাও রয়েছে অতিরিক্ত রয়েছে এই জিয়াদার তফসির করেছেন ফসির এবং হাদিস রয়েছে এটা হচ্ছে রুইয়লা আল্লাহ পাক রিনের সাক্ষাত লাভ আল্লাহর দিদার তাহলে যারা জান্নাত যাবে এবং তাদেরকে আল্লাহাক অতিরিক্ত আল্লাহ আলমাত আল্লাহ পাক কল্যাণের জান্নাতের ওয়াদা করেছেন সাহাবাই কিরাম যারা ওজরে যেতে পারেননি আল্লাহ রাস্তায় জেহাদে আর যারা গেছেন সকলে তবে আল্লাহাক অফ আল্লাহুল মুজাহিদিন আল আল কাহদিন আজরান स्तयी जेहदकारी त्रेष्ठता दान करोर जरा बस रही आजीमा महा पुरुषा जन्नाते स्तर रर्दा रजाहिदीन जरा आल्लास्त सशस्त्रुद्ध करवे तर जन आल्लाक तैरी रेखे পক্ষ থেকে সমূহ রয়েছে ওই সব লোকদের সম্পর্কে যারা মক্কাতে ইসলাম গ্রহণ করার পরেও স্বেচ্ছায় থেকে গিয়েছিল হিজরত করেনি আমাদের ছে বাণিজ্য ছেড়ে যাব আত্মীয় স্বজন ছেড়ে যাবো যাইনি কিন্তু ইসলাম গ্রহণ করেছিল এবং তাদেরকে বাধ্য করে এই কোরাইশ নিয়ে তারা বদলে হাজির করেছিল আর এখানে সে তারা হতাহত হয়েছিল মারা গিয়েছিল যখন তারা মারা যায় ফেরেজ তারা তাদেরকে শাসনীমূলক ধমক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন তার নিজেদের জুল অত্যাচার করেছিল হিজরত না করে ওখানে থেকে গিয়ে কালু ফিমা কুন্তুম ফেরেস্তারা বলেছিলেন কি অবস্থায় তোমরা ছিলে কেন মারা গেলে তোমরা কালু তারা বলেছিল কোন নামস্ত জাফিনা ফিলার এই মক্কার জমিতে মক্কার ভূমিতে আমার অত্যন্ত দুর্বল অসহায় ছিলাম কি করব আমরা তো হিজরত করতে পারিনি আলু তখন ফেরেস্তাগন বলবেন তাদেরকে বলেছিলেন শাসন করে ধমক ধরিয়া তখন কি আল্লাহর জমি প্রশস্ত ছিল না যে ফেরেস্তারা বলবেন আলম তাকুন আরিয়া আল্লাহ জমিন অর্থাৎ এখানে মদিনাকে উদ্দেশ্য করা হয়েছে মদিনার ভূমি কি প্রশস্ত ছিল না সেখানে তোমাদের বাড়িঘর করার জায়গা ছিল না ফাতুহা যে রুফিহা সেখানে তোমরা হিজরত করতে কেন হিজরত করনি কাউলায় মাম জাহান্ন এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম ওয়াস মসিরা আর বড়ই খারাপ প্রত্যাবর্তন স্থল তাহলে যেসব লোকেরা শখ করে দুনিয়ার জন্য ধনসম্পদ উপার্জন করার জন্য পশ্চিমা দেশগুলিতে চলে যাচ্ছে যে সব দেশে ইসলাম পালন করা যায় না যে সব দেশে হিজাব পালন করা যায় না যে সব দেশে অনেক হারাম কাজ করতে বাধ্য হয় মদের দোকান দিতে বাধ্য হইতে হয় মদের দোকানে চাকরি করতে বাধ্য হইতে হয় হারাম খেতে বাধ্য হয় সেসব দেশে গিয়ে যারা স্বেচ্ছায় বসবাস করে তাদেরকে আল্লাহ পাক এই রকমের শাস্তি দেবেন এবং এই শাস্তি আল্লাহ পাক উল্লেখ করেছেন একেবারে যারা অসহায় তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে এবং জেলখানায় বন্ধ করে দেওয়া হয়েছে তারা বেরিয়ে সেখান থেকে আসতে পারে না মক্কায় রকম কিছু দুর্বল পুরুষ মহিলা এবং শিশুদেরকে এই কাফের জালেমরা বেঁধে রেখেছিল ঘরের মধ্যে তাদেরকে বের হতে দিত না আল্লাহ বলছেন তবে ওই সব দুর্বল লোকেরা পুরুষের মধ্যে আরো দুর্বল মহিলারা ওয়ালদান এবং শিশুরা হিল যারা কোন উপায় পাচ্ছিলেন না যে কেমন করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো না সভিল এবং কোন রাস্তা পথ চানা জানছিলেন না যে কোনখান দিয়ে আমরা মোদিনা পৌঁছবো বাবুল্লাহাল আইয়া আফান হতে পারে যে আল্লাহাক তাদেরকে শুধু মাফ করবেন পকান আল্লাহ গফুরা আল্লাহ পাক অতিমার্জনা এবং ক্ষমাশীল তার পরে ইরশাদ করছেন হিজরতের জন্য উৎসাহিত করেমাই যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট করবে আল্লাহাক মোরাগামানোরগামান হচ্ছে বহু আশ্রয়স্থল পাবে অনেক জায়গা পাবে এখানে না পাবে আর অন্য জায়গা পাবে বহু আশ্রয়স্থল পাবে ও সাহাতান এবং প্রশস্ত রিজিক পাবে আল্লাহাক রিজিকের ব্যবস্থা করবেন প্রাচুর্য পাবে অমাই একম্বাইতে মহাজেন আল্লাহ আর যে ব্যক্তি নিজের বাড়ি থেকে আল্লাহরাই হিজরত করবে আল্লাহর উদ্দেশ্যে যাবো এবং তার সাথে অন্য কোন জায়গা থেকে মদিনা এই হিজরত করে আসলো সম্মা ইউদ্ মৌ তারপরে তাকে যদি মৃত্যু পেয়ে যায় ফকাতা আজ রহ আল্লাহ তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে ওয়াকা আল্লাহ গাফুর এবং আল্লাহ আল্লাহাক রবুল যখন আয়াত পৃথিবীতে সফর করবে ফালাই আলাইক মুজ্জনাহন তখন তোমাদের কোন গোনা হবে না যদি তোমরা নামাজে কসর করো আল্লাহ পাক নামাজের কসর সম্পর্কে এই আয়াত নাজিল করেছেন এই আয়াত দিয়ে আল্লাহাক নামাজের কসরকে কে শরীয়তে বিধিবদ্ধ করেছেন কসর হচ্ছে চার রাখাত বিশিষ্ট নামাজকে দুই রাখাত পড়া যেমন জোহর আসর এসা এগুলির কসর রয়েছে পক্ষান্তরে মা কোনো গুণা হবে না তোমরা যদি সলাতে যদি আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে কিতনাই নিমজ্জিত করবে তোমাদের হানা দিয়ে দিবে তাহলে এই যে শর্ত লাগানো হয়েছে এটি আসলে শর্ত হিসাবে আল্লাহাক উল্লেখ করেননি বরং সেই সময়ের অবস্থাকে তুলে ধরা হয়েছে তখনকার পরিস্থিতি ছিল এমন যে কোনো জায়গায় কাফের বলে ভয় ছিল যার ফলে আল্লাপাক একথা তুলে ধরেছেন এইরকম বেশ কিছু জায়গা করা নাকি আল্লাহপাক এ ধরনের কথা উল্লেখ করেছেন কিন্তু সেটি শর্ত নয় যেমন আল্লাহপাক বলছেন ফতায়াতাল ইন আরাধনা তাহসনা যদি তোমাদের দাসীরা পাপ থেকে বাস্তে চাই পবিত্র থাকতে চায় তাহলে তাদেরকে ব্যবচার করতে বাধ্য করিও না তার মানে কি তারা যদি পাপ থেকে বাঁচতে না চায় স্বেচ্ছায় যে না করে আল্লাপা বলছেন তোমাদের স্পষ্ট শত্রু তরিকা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী তার সোনান আবু দাউদে উল্লেখ করেছেন এবং ফিকার কিতাবাদিতে বিস্তারিত পাওয়া যাবে আল্লাহাক এখানে সংক্ষেপ উল্লেখ করেছেন হে যখন তাদের সাথে তুমি হবে এবং তাদের জন্য সালাদম করবে আর ভয় ভীতি রয়েছে শত্রু বলে ফালতাকুম তাদের একদল সাহাবাই কালামদের এক দল তোমার সাথে দাঁড়াবে বলারণ করে থাকবে ফাল ইয়া একুম তারা যেন তোমার পিছনে থাকে বল তাহাতে তো ফাতুন ওখরা এক দল আসবে এক ডাকাত যখন পড়া হয়ে যাবে অথবা দুই ডাকাত পড়া হবে দুই রকমের তরিকা রয়েছে আর এক দল আসবে যারা শত্রুর সামনে ছিল যারা নামাজ পড়েনি এখনো খালিও সাল্লো মা এসে তারা নামাজ পড়বে যাতে সাজ সরঞ্জাম থেকে আর অস্ত্র থেকে গাফিল হয়ে যাও মিলু না আলীকুম মিল ওয়াহেদা হঠাৎ করে তোমাদের আক্রমণ করে দেবে ওলাকুম তোমাদের কোন গুণা হবে না ইনকানার তোমাদের যদি কষ্ট হয় বৃষ্টিতে অথবা তোমরা অসুস্থ থাকো আন্তুম তাহলে তোমাদের অস্ত্র রাখতে পারো কারণ তোমার অসুস্থ হয়ে হয়েছে তখন আরাম বিশ্রাম করতে পারো কাফের জাতিদের জন্য লাঞ্ছনা কর আজাব তৈরি করে রেখেছেন আল্লাহ ফাকরুল আলম যেন আমাদের গোনা খাতা করে দেন নে আল্লাহর আমাদেরকে যেন ইসলামের শত্রুদের অনিষ্ট থেকে বাঁচিয়া রাখেন ওসালাম আলমুর সলীন আলহামদুলিল্লা রব্বাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ফৈজ মুসালাত্মানিত শ্রোত মন্ডলী আল্লা ফুল আলমীর সমস্ত প্রশংসা আল্লাহ ফাকরুল আলমিন পুরানি কিরিম নাজিল করেছেন এবং তার জ্ঞান হাসিল করার আমাদেরকে তৌফিক দান করেছেন তার প্রতি ইমানিয়াস আমাদেরকে তৌফিক দান করেছেন প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তুমি মানবজাতি পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ ফাকরুল আলমিন সুরায় নিসার আয়াত নম্বর একশো তিন করছেন তোমাদের নামাজ শেষ হয়ে গেল ফজ করল্লাহকে ভুলে যেও না নামাজ শেষ করলে তার মানে আল্লাহকে ভুলে যাবি আর দুনিয়ার কাজে গেলে সংসারের কাজে গেলে ব্যবসা বাণিজ্যে গেলি তখন পাপে লিপ্ত হয়ে যাবে অন্যায় কাজ করে ফেলবে পাকের অবাধ্য হবে এমনটা যাতে না হয় দাঁড়ানো অবস্থায় ওয়া কৌদান বসে থাকা অবস্থায় ওয়াল জন বেকুম আর তোমাদের সায়িত অবস্থায় আল্লাহ ফাকরুল আলমিন এর পূর্বে সলাতুল খোফ ভয় ভীতির সালাতের বিধান নাজল করেছেন তারপরে আল্লাহফাক রাজন হয়ে যাওয়ার পরে আল্লাহ ফাকর রব্হ আলমকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন যে কোনো অবস্থায় যেখানে দাঁড়ানো অবস্থায় সৈন্য রাজগার রয়েছে সেগুলি আমরা করব যেখানে বসে থাকা অবস্থায় আল্লাহ ফাঁকের সৈন্য তিজিকে রাজগার রয়েছে সেগুলি আমরা করব আর শুয়ে থাকা অবস্থায় যেসব আল্লাহফাক রব্ুল্লা আলমী জি কি রাজগার রয়েছে সৈন্যদ দ্বারা প্রমাণিত তা আমরা করব যেমন খরচ চালাতের পরে সৈন্য তিজিকে আজগার রয়েছে মোসাল্লাই বসে ঘুমাবার পূর্বে আজগার রয়েছে সুয়েব এইভাবে চলতে ফিরতে বিভিন্ন সময় বাজারে গেলে যে নবীলাম রয়েছে ঘরে প্রবেশ করলে গাড়িতে চাপড়লে বিভিন্ন সময় যে সৈন্য তিজিকে আজগার রয়েছে এগুলির প্রথম পাবন্দি করতে হবে আর তারপরে নফল জিকে আজগার করতে হবে তাও যেহেতু এবাদত এবং সমস্ত জিকে আজগার এবাদত সুতরাং নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম যেইভাবে আল্লাহ পাকে রব্বুলাম জিকে রাজগার করেছেন সেইভাবে করতে হবে নতুন কোন পদ্ধতি বের করলে হবে না বরং সেটা হবে যেমন সম্মিলিতভাবে আল্লাপাকে জিকির করা এটা হচ্ছে একটি বিদাত কারণ নবীলাম সাহবাইকে আমরা একসাথে মিলে সম্মিলিত কখনো জিকির করেননি এভাবে অসম্পূর্ণ বাক্য দিয়ে জি কি করা যার দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পাই না এইরকম নবী করেননি এবং আমাদেরকে দেননি সুতরাং এগুলি হবে আল্লাহ ফাকরুল যখন তোমরা নিরাপদ হয়ে যাবে আর কোনো ভয় বলে তখন তোমরা সলাৎ কায়েম করো সুষ্ঠুভাবে যেভাবে আল্লাহ ফাকরবুল আলমিন তোমাদেরকে আদেশ করেছেন অর্থাৎ তখন সলাতুল খৌফে যেইভাবে আমি পদ্ধতি বললাম সেই রকম আর নামাজ পড়া চলবে না তখন তোমাদেরকে যেইভাবে নামাজ শেখানো হয়েছে নবী করিম সাল্লা পক্ষ থেকে সেইভাবে তোমরা নামাজ কায়ম করবে নিশ্চয়ই সালাতের ওপর ফরজ করা হয়েছে সময়ের উপর তার সময়কে নির্ধারিত করা হয়েছে তাহলে এই আয়াতের অংশে আল্লাহ আক বললেন যে ফরোজ নামাজগুলির নির্ধারিত অক্ত রয়েছে যার প্রথম অক্তকে নির্ধারিত করা হয়েছে এবং শেষ অত্তকে নির্ধারিত করা হয়েছে জোহর থেকে আসরের সময় নির্ধারিত করা হয়েছে আসর থেকে মাগরেবের সময় নির্ধারিত করা হয়েছে মাগরেব থেকে এসার সময় নির্ধারিত করা হয়েছে এসা শেষ সময় নির্ধারিত করা হয়েছে তারপরে এমন একটা সময় আছে যে সময়টা এসার সময়ও নয় আর ফজরের সময় নয় ঠিক তেমনি ফজরের প্রথম সময় এবং শেষ সময় নির্ধারিত করা হয়েছে তারপরে সূর্য উঠার সময় থেকে শুরু করে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়া পর্যন্ত এই সময়টুকু কোন নামাজের অর্থ নয় এইভাবে আল্লাহ ফাকরুল আলমী নামাজের রক্ত নির্ধারিত করেছেন সুতরাং নামাজের অক্তকে খেয়াল রেখেই আদায় করতে হবে না হলে খেয়াল খুশি যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না একমাত্র ছাড় দিয়েছেন দুই সৈনীর মানুষকে যারা রক্ত পার হয়ে গেল তাদের নামাজ আল্লাহ ফাকরবুল আলমীর কাছে গ্রহণযোগ্য মন্না মা আন সালাতিন আউ নসিহা ফালিয়ালেহা এ যাযা কারাহা কোনো ব্যক্তি যদি নামাজের সময় শুয়ে থেকে যাই ইচ্ছাকৃত নয় যে সে তার রুটিন বানিয়ে ফেলেছে ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়বে অথবা আশরের নামাজ পড়বে সে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়ে সন্ধ্যা পাঁচটার সময় এইরকম নয় এসার নামাজের সময় শুয়ে গেল তারপরে রাতের কোন অংশে গিয়ে সে অথবা ফজরের সাথে পড়লো এমন নয় বরং যেই ব্যক্তি অনিচ্ছাকৃত শুয়ে পড়েছে ঘুম এসে গেছিল এবং তারপরে নামাজের অপ্তে তাকে জাগা উচিত ছিল কিন্তু তাকে জাগাবার কেউ হয়নি অথবা জাগার ব্যবস্থা রেখেছিল হয়তো অ্যালার্ম লাগিয়ে রেখেছিল কিন্তু সে জাগতে পারেনি গভীর ঘুমের কারণে অর্থ হচ্ছে। যে অনিচ্ছাকৃত নামাজের সময় ঘুমিয়ে সময়টা পার হয়ে চলে গেছে অথবা ভুলে গিয়েছিল। ইচ্ছা করে নামাজকে বিলম্ব করেন বরং ভুলে গিয়েছিল পরে তার স্মরণে এসেছে যে অমুক নামাজ তো আমি পড়িনি ফালিয়া লেহা এজাজা কারাহা সেই ব্যক্তি যেন ওই নামাজ আদায় করে করেনি যখন তার স্মরণে আসবে যখনই ঘুম ভাঙবে তার সময় এর কোনো আজকাল অধিকাংশ লোকেরা ফজর নামাজ এইরকম নামাজ আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক রব তারপরে ইরশাদ করছেন হাকিম মহান আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা যারা কাফের সম্প্রদায় তাদের সন্ধান করায় দুর্বল হইও না তাদের খোঁজ করায় এবং তারা কোথায় রয়েছে তোমাদের শত্রুতা করে তাদের সন্ধানে তোমরা দুর্বল হয়ে পড়িও না ইনতা কোনটা আলমোন ফাইন না যদি তোমরা কষ্ট অনুভব করবো যে তোমরা হতাহত হয়েছ তোমাদের কষ্ট হয়েছে শারীরিক ফাইন না হিয়া তাদেরও কষ্ট হয়েছে তোমরা যদি আহত হয়ে থাকো তারাও আহত হয়েছে ফাইনাহ আলমন আলমুন তোমরা যেমন আহত হয়েছে তেমন তারাও আহত হয়েছে এই হতাহতের মাধ্যমে এমন কিছু পুরস্কারের আশা রাখো যা তারা আশা রাখেনা আল্লাপাকের কাছে কিছুই পাবে না কারণ তারা বাতিলের স্বার্থে লড়াই করেছে পক্ষান তোমরা সত্যকে জয়ী করার জন্য সংগ্রাম করেছো ওয়ান আল্লাহ আলিমান হাকিমা এবং আল্লাহ ফাকরুল আলমিন সবকিছুই জানেন এবং তিনি বিজ্ঞানময় মহান আল্লাহ তারপরে এসাদ করেছেন হকা হাসিমাহ এই আয়াত এবং এই একশো নম্বর আয়াত থেকে শুরু করে ১১৩ পর্যন্ত এই আয়াতগুলি নাজর হয়েছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে যে আনসারদের মধ্যে একজন মোনাফিক সে কারো বর্ম চুরি করেছিল আর চুরি করার পরে সে সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু সে আশঙ্কা করলো যে আর লুকিয়ে রাখা যাবে না মানুষ জেনে নেবে তখন গোপনীয় ভাবে সেই বর্মটিকে ইয়াহুদীদের বাড়িতে ফেলে চলে এসছিল আর ফেলে আসার পরে নবিয়ে করিম সাল্লা সাল্লামের কাছে এসে বলল যে এটা ইয়াহুদীদের বাড়িতে পাওয়া গেছে নবিয়ে করিম সাল্লা সাল্লাম তার কথা শুনে ভাবলেন যে একজন মুসলিম আনসার গোত্রের লোক এবং তার কপটতা স্পষ্ট হয়নি নবী করিম সাল্লাহি সাল্লামের ওপর আর তাকে বিশ্বাস করতে চলেছিলেন এবং তিনি এই ধারণা করে নিয়েছিলেন যে হয়তো ইহুদি চুরি করেছে যার বাড়িতে এই বর্মটি পাওয়া গেছে ইহুদি অস্বীকার করল এবং বলল যে না আমি চুরি করি আমার বাড়িটি কেউ ফেলে গেছে আল্লাহ আল্লাহাকাবুল আলমিন নবী করিম সাল্লা সাল্লামকে সতর্ক করে দিলেন যে দেখো যারা ঝগড়াটে লোক এবং যারা বেশি বাঘপটু তারা নিজের কথাকে নিজের মিথ্যাকে সত্য বানাতে চায় আর এই আনসার গোত্রের যে মনাফিক লোকটি তার কথা হয়তো তুমি বিশ্বাস করতে যাচ্ছ না কখনো তুমি বিশ্বাস করবে না এবং আল্লাহ ফেকরুল সত্য ঘটনা নবী করিম সালাম জানিয়ে দিলেন আল্লাহ যে আল্লাহাকাল এলাইকাল কিতাবিল হাক হে নবী নিঃসন্দেহে আমি তোমার প্রতি সত্য নিয়ে কিতাব নাজেল করেছি লে তাহমা নাস। যাতে করে মানব জাতির মাঝে তুমি বিচার করো এমন বিধান দিয়ে যা তোমাকে আল্লাহ পাক দেখিয়েছেন এবং সেই জ্ঞান দান করেছেন ওসিমা আর যারা বিশ্বাসঘাতক তাদের পক্ষ থেকে না তুমি এবং আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করবে ইন আল্লাহ রাহিমা কারণ আল্লাহাক রব আল অতি মার্জনা করি এবং দয়াবান আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করবে কারণ ভুল ত্রুটি হইতে পারে এবং তুমি যে মনে করিছিলে যে সেই আনসার গোত্রের লোকটি হয়তো সত্যবাদীদি চুরি করেছে এই ধারণা ভুল সে যেন আল্লাহ ফাকরুল আলমের কাছে ইস্তেফার কর্লাহ ফাকরুল আলমিনে নবী তুমি ওইসব লোকদের পক্ষ থেকে বিতর্কে জড়িত হিও না ঝগড়া করিও না যারা নিজেদের সাথে ফেয়ানত করেছে যারা খেয়ান তারা মানুষ থেকে গোপনে রাখতে চায় মানুষকে জানতে দিতে চায় না সেই জন্য চুরির মালটি গে ইহুদিদের বাড়িতে ফেলে আল্লাহ আল্লাহ থেকে তো গোপন করতে না। আল্লাহ তাদের সাথে রয়েছেন। যখন তারা রাত্রে গোপনে সলা করছিল এমন বিষয় নিয়ে যে কথা আল্লাহ পছন্দ করেন না অর্থাৎ এই ষড়যন্ত্র করছিল যে মাল তো চুরি করেছে কিন্তু এটা তো রাখা সম্ভব হচ্ছে না তাহলে এটাকে নিয়ে গিয়ে ইয়হুদিদের বাড়িতে ফেলে চলে আসি আল্লাহফাক এই রকমের বিশ্বাসঘাতকতা খেয়ানতের কথা কারোর উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়ার কথা পছন্দ করেন না ও কান আল্লাহনা মহিতা যা তারা করে আল্লাহাক রব্বুল পার্থিব জীবনে তাদের পক্ষ থেকে তোমরা তর্ক বিতর্ক করলে কাউকে নির্দোষী সাব্যস্ত করার জন্য ফমুজাদামা কে আমাদের দিনে এদের পক্ষ থেকে কে তর্ক বিতর্ক করতে আসবে তখন কেউ বাদানুবাদ ওদের পক্ষ থেকে করবে তখন তার কেউ থাকবে না আলিম ওকিল সেই দিন এমন কেউ আছে যে তাদের ওকিল হবে ওকিল হয়ে করবে ওক নাজিদাহ গফুর রাহিমা এই ভুল ভ্রান্তি করেছে তারপরেও রাস্তা খোলা আছে যদি তারা লজ্জিত হয় অনুতপ্ত হয় এবং আল্লাহ পাকের কাছে তবা করে তাল্লাপাক মাফ করবে বলছেন অময়াম সুন্ন যেই ব্যক্তি কোন খারাপ কাজ করলো। নিজের ওপর আল্লাহর কাছে আর যেই ব্যক্তি কোন গুণা উপার্জন করবে সেই ব্যক্তি নিজের ক্ষতি সাধনেই তা উপার্জন করবে ওখান আল্লাহ আলিমান হাকিমা এবং আল্লাহ ফকরবুল্লা সবকিছু জানেন এবং যেই ব্যক্তি কোন উপার্জন করল গুণার কাজ করলো ইসমান অথবা কোন অন্যায় কাজ করলো পাপ করলো সুমাইয়ার মেহ বেহি বরি কোনো ত্রুটি করল অথবা কোন পাপ করল তারপরে তা দিয়ে এই ব্যাপারে অন্যের ওপর সেই মিথ্যা অপবাদ দিল এমন ব্যক্তির ওপর চাপ যে ব্যক্তি বড় নির্দোষী নির্দোষী ব্যক্তির ওপর সে দোষ চাপিয়ে দিল তাহলে সে কত বড় অপরাধ করল আল্লাহ ফাঁকা এহতাম আল্লাহ মোহতানা না ইসমা মবিনা তাহলে সে স্পষ্ট জ্বলন্ত অপবাদ এবং স্পষ্ট গুনহার বোঝা নিজের উপর চাপিয়ে নিল সেই ব্যক্তি মিথ্যা অপবাদের যে কবিরা গোনা রয়েছে এই গোনা নিজের ওপর চাপিয়ে নিল আর বড় অন্যায় কাজ করল মোহান বলছেন যে এইরকম যখন পরিস্থিতি আসবে এই রকমের ঘটনা যখন আসবে এই সময়গুলিতে যদি আল্লাহের অনগ্রহ হে নবী তোমার প্রতি না হইত এবং আল্লাহের বিশেষ দয়া যদি না হইতো লাহাম্ময়েফা তো মেনহম আই ওদিল্লু তাহলে এক দল তাদের মধ্য থেকে তোমাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল বিভ্রান্ত করে দিয়ে তুমি নির্দোষীকে দোষী মানিয়ে দিতে যদিও সেই ব্যক্তি কাফের যদিও সেই ব্যক্তি আল্লা পরকালে বিশ্বাসী নয় কিন্তু তারপরেও সেই ব্যক্তি যেহেতু নির্দোষী সেজন্য তোমার বড়ই অপরাধ হইত অমায় উদুল্ল ইল্লা ইল্লাহ সাহম আর তারা নিজেদেরকে পথভ্রষ্ট করত তোমাকে পথভ্রষ্ট করে নিজেদেরই ক্ষতি সাধন করত অমায় আদুরু নাকামিন সাই তোমার কোন ক্ষতি করতে পারতো না কারণ তোমাকে আমি ভুলের ওপর সাব্যস্ত রাখতাম না আল্লাহ ফাকরবুল আলম কোন ভুলের ওপর যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তার ওপর সাব্যস্ত রাখেন না বরং আল্লাহ পাক সংশোধন করে দেন ওহির মাধ্যমে আল্লাহ ফাকরমে সংশোধন করে দেন নবী এবং রসুলগনের পক্ষান্তরে যতই বড় আল্লাহর নেকবান্ধা হোক না কেন যতই বড় আল্লাহ ফকরবুল আলম ওলি হোক না কেন কোন তার নিশ্চয়তা নেই যে তার আল্লাহ পাক পৃথিবীতে সংশোধন করে দেবেন নাকিদার ক্ষেত্রে না সন্ন্যতের অনুসরণের ক্ষেত্রে না হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে না ফরজ অজিম আদায় করে সঠিক পথের ওপর চলার ক্ষেত্রে হতে পারে যে সারা জীবনটা যাকে আল্লাহর করা হচ্ছে, থেকে গেল হতে আল্লাহরাতের ওপর বড় অন্যায়ের উপর থেকে গেল এই বিষয়টিকে আমাদেরকে স্পষ্ট ভাবে বুঝে নিতে হবে আল্লাহাক বলছেন আল্লাহ আলহিক আল কিতাব আল্লাহ পাক হে নবী তোমার প্রতি কিতাব আল কোরআন নাজল করেছেন ওল হেকমাতা এবং আর এমন কিছু আজিমা মানুষরা অনেক সময় গোপনে আলোচনা করে চুপি কথা বলে কানাকানি করে আল্লাহ ফে বলছেন যে এই কানাকানি করাই বা গোপনে কোন কথা আলোচনা করাই তেমন কোনো কল্যাণ নাই তবে যদি সেই বিষয়বস্তুগুলি ভালো হয় আল্লাহ খাই রাফি কাসিমাজু আহম তাদের অনেক সলাপ পরামর্শে গোপন আলোচনায় কোনো রকমের কল্যাণ নেই অধিকাংশ যারা গোপন আলোচনা করে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে না হলে কারো গিমদ সমালোচনা করে না হলে কারো ক্ষেত্রে জুল বাড়াবাড়ি করার জন্য উদ্দেশ্য করে থাকে নির্দোষীকে দোষী বানাবার জন্য বা দোষীকে ছেড়ে দেওয়ার জন্য দোষ করে দেওয়ার জন্য ইত্যাদি আল্লাহাক বলছেন যে তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোন রকমের কল্যাণ নেই ইহাম আমার বিশ্বা তবে কেউ যদি গোপনে দান খেরাত সম্পর্কে আলোচনা করে যে আমাদের বিশেষ একটা কল্যাণমূলক কাজ করতে হবে গঠনমূলক কাজ করতে হবে দিনের কাজ করতে হবে যাতে আমাদের ইহকাল পরকালের বৃহৎ স্বার্থ রয়েছে সেজন্য দান খাই করতে হবে আও মারুফিন অথবা ভালো কথা আও বলে আউ ইসলাহিমাস অথবা মানুষের মাঝে হয়তো বিভেদ সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাদের মাঝে মীমাংসা করার জন্য গোপনে কোন চলা পরামর্শ করি এগুলি হচ্ছে ভালো কাজ আর নবী করিম সাল্লা সব ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন একটি উৎসাহিত করেছেন এইভাবে মানব জাতির মাঝে মীমাংসা করে দেওয়া ত্রিটি পক্ষে এসে তাদেরকে মিলিয়ে দেওয়া এটি বড় কাজ আল্লাহ ফাকর্ব তারপর ওমাইয়া ফালেদাল আর যারাই এই কাজগুলি করবে পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাজি করা জন্য। তাহলে যেসব ভালো কাজ করবেন উদ্দেশ্য থাকবে আল্লাহ আল্লাপাক সন্তুষ্ট করা আর তার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত হাসিল করে গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া কখনো পার্থিব উদ্দেশ্য থাকবে না যে আমি যদি দান খায়রাত করি তা আমার খ্যাতি হবে অথবা লোকেরা আমাকে ভালোবাসবে তখন আমার জনপ্রিয়তা বাড়লে আমি বড় নেতৃত্বে পৌঁছতে পারব অথবা কোনো ভালো কাজ করলে আমাকে লোকে চেনবে এইরকমই সালিস বিচার করলে মীমাংসা করে দিলে আমাকে লোকেরা নেতা মেনে নেবে দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে অথবা সেখানে কিছু পারিশ্রমিক পাবো এইরকম কোন উদ্দেশ্য যেন না থাকে আল্লাহাক বলছেন যে এইসব কাজগুলি করবে এ ভিত্তি রাম মারদা আল্লাহাকে সন্তুষ্টের উদ্দেশ্যে ফাঁস নৌতিহরান আজিমা তাহলে শীঘ্রই তাকে আমি মহাপুরস্কার দান করবো আল্লাহাক সাত বছর অমাই ও শাকিকির রসুলিমবাদ মাতাইয়া আলহ হুদা ও ইত্যাবাকিম সাল্লামের আদর্শ করে ধারণ করতে হবে এবং আদর্শের ওপর যেহেতু পুরোপুরিভাবে তার তাঁর সাহাবাগন ছিলেন সুতরাং এ সাহাবাগনকে আল্লাহাক মোমিন বলেছেন ওরান নাজেল হওয়ার যুগে তারাই ছিলেন মোহাম্মিন তাদের রাস্তার অনুসরণ করতে বলেছেন আর এই রাস্তা বাদ দিয়ে যদি কেউ অন্য রাস্তায় চলে নবিশ আসলামের বিরুদ্ধাচরণ করে আর সাহাবাইকারদের রাস্তা ছেড়ে অন্য কোনো রাস্তায় আকৃদা বিশ্বাসের ক্ষেত্রে হোক এবাদাত বন্দীর ক্ষেত্রে হোক আর ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক পারিবারিক জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে হোক সমাজনীতির ক্ষেত্রে হোক অর্থনীতির ক্ষেত্রে হোক রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে যদি সাহবাইকার যদি পথকে ছেড়ে দেই। তাহলে আল্লাহ পাক তার জন্য কঠোর শাস্তি রেখেছেন মহান আল্লাহ বলছেন হুদা যে ব্যক্তি রসুল সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তার জন্য সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে ওয়াতি মমিন এবং মমিনদের যে রাস্তা রয়েছে সাহাবাইকে রামগঞ্জ হচ্ছে প্রথম সারির মমিন এই উম্মের তাদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তার অনুসরণ করবে মোহান একশো ষোলো তের সাত করছেন আল্লাহ আল্লাহাক মার্জনা করবে না আইস রাকা বেহির যদি তার সাথে সীরক করা হয় কেউ যদি আল্লাহর সাথে তার প্রভুত্বে তার এবাদতে তাঁর গুণাবলিতে সির করে তাহলে সীরকের গুণা আল্লাহ মাফ করবেন না বিনা তবাই যদি মারা যায় বিনা সংশোধনে যদি কেউ বহুত্ববাদী হয়ে মারা যায় তাহলে আল্লাহ পাক মাফ করবেন না এ শেজদা আল্লাহ অন্যকে দিয়ে বিনা তবাই মারা গেল দুয়া আল্লাহ পাকের হক আর দোয়া হুয়াল এবাদাহ সেই মুসলিমের হাদিস দুয়াই হচ্ছে আসল ইবাদত দু আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে মারা গেল এইরকমই মান্ন হচ্ছে আল্লাহ পাকের এ বাদত অন্য কারো আস্থানায় দিয়ে মারা গেল বিনা তবাই তাহলে আল্লাহ পাক এই ধরনের সিরকের গুণা কখনো মাফ করবেন না মা তাহলে নিম্ন নিম্নমানের যেসব গুনা রয়েছে সেগুলিকে আল্লাহ পাক যাঁর জন্য চাইবেন মার্জনা করবেন অময়ুশ রেখ বি আর যে ব্যক্তি আল্লাহর সাথে সির করবে ফাদমবাই সেই ব্যক্তি চরম ভাবে গুমরাহিত রয়েছে সেই ব্যক্তি চরম ভাবে যে এদের স্বভাব হচ্ছে যে তারা যে আহ্বান করে পূজা করে উপাসনা করে এসব মহিলাদের করে কারণ অধিকাংশ পত্তল্লিকরা যেসবের পূজা করেছে সেগুলি হচ্ছে মহিলাদের প্রতিমূর্তি যেমন মক্কার পরেশরা যেসব পূজা করতো সেগুলি অধিকাংশ দেবী ছিল লাদা মানাদ ছিল সব তাদের দেবী তো এইরকমই পূজা সাধারণত যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে থাকে তারা বেশির ও মহিলার রূপ চেহারা দিয়ে তাদের পূজা করে থাকে উপাসনা করে থাকে এই রকমই আর একটি তাস্তির পারে যে আরবের মুশ্রেফরা ফেরেস্তাগনকে আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের মেয়ে বলতো। এবং তারা ফেরেস্তাদের পূজা করত তাই আল্লাহা বলছেন তারা একমাত্র দোয়া করে থাকে আল্লাহাকে বাদ দিয়ে মেয়েদের মহিলাদের শেতানা এবং তারা আহ্বান করে থাকে বিতাড়িত শানকে কারণ যে কোনো আল্লাহ ছাড়া অন্যের উপাসনা হোক অন্যের পূজা হোক সেগুলি হচ্ছে শেতানের পূজা শয়তানের উপাসনা কারণ এই এইভাবে আল্লাহ পা রাস্তা থেকে আল্লাহ পাকের এবাদত বন্দি থেকে যিনি সকলের সৃষ্টিকর্তা মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহ আনাহল্লা আল্লাপাকের অভিশাপ মানুষের মধ্য থেকে যারা তাদের আল্লাহ রয়েছে এবং শয়তান আল্লাহ পাক রব্লা আলমীর কাছ থেকে এ ছাড় নিয়েছিলেন বলছে হে আল্লাহ তোমার বান্দাদের মধ্য থেকে একটা নির্ধারিত অংশ আমি অবশ্যই নেব এর জন্য আমাকে শক্তি দাও আল্লাহ পাক এই শক্তি দিয়েছিলেন কিন্তু বলেছিলেন ইনা ইবাদ আলীহ সুলতান আমার যে খাঁটিবান্ধা রয়েছে তার উপর তোমার কোন কর্তৃত্ব চলবে না তোমার নেতৃত্ব চলবে না তাদেরকে তুমি নিজের আইত্ব করতে পারবে আয়রং তারা আমার বান্দা একমাত্র আমার ইবাদবন্দী করবে এখানেই আমার স্থির শেষ করছি আল্লাহ ফখরুল আলমিন আমাদেরকে যেন করি করিম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আজমাই একশো আঠারো তে ইরশাদ করছেন যে এই যে বিতাড়িত আল্লাহ রহমত থেকে লাহ তার উপর আল্লাহ পাকে অভিসম্পদ রয়েছে আল্লাহ পাকে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন আল্লাহ পাক এবং এই শয়তান ওয়াকাল আল্লাহ পাক কে বলেছিল আত্মা ফেজান এবাদেকা নসিবাহ হে আল্লাহ তোমার বান্দাদের থেকে মানুষের মধ্য থেকে আল্লাহ পাকের যে বান্দার রয়েছে আর জিন্দের মধ্য থেকে তোমার বান্দাদের মধ্য থেকে আমি একটা নির্দিষ্ট অংশ বা নির্ধারিত পরিমাণ আমি গ্রহণ করব। অবশ্যই নেব আল্লাহ পাকের কাছে এই ছাড় ছিল। এই নসিব মফরুদ্দার দুইটি তাসির করা হয়েছে একটি তফসির হচ্ছে যে তোমার বান্দারা যে মাননত করবে নজরে নিয়াজ করবে তার একটা অংশ তোমাকে দেব না আমি নেব কেশিরকে লিপ্ত করবো তারা গাহরুল্লাহর জন্য মান্ন করবে আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্ন করবে। তো এই হচ্ছে একটি তফসির আর একটি হচ্ছে যে আল্লাহ তোমার যে বান্দারা রয়েছে এই বান্দারদের মধ্যে থেকে একটা নির্ধারিত সংখ্যা আমি আমার সাথে ঝান্নামে নিয়ে যাব আল্লাহাক এই ইবলিশের আরো কিছু কথা কিছু দরখাস্ত আল্লাহের কাছে করেছিল সেগুলি বর্ণনা করেছিল ওয়ালা ওদ ইস বলল এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব ওয়ালা ওমানাহম এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি প্রলোভন দেব ইবলিস মানুষকে গুমরাহ করে প্রলোভন দিয়ে ভয় দেখিয়া নয় লোভ দেখায় যে এটা করলে এই লাভ আছে এটা করলে এই লাভ আছে আর প্রথম থেকেই এই খারাপ নীতি সে অবলম্বন করেছে আদম সালামকে আলিহালকে বিভ্রান্ত করেছিল এবং জান্নাত থেকে বের হয়েছিল আদম আলি সালামকে হাওয়া আলিহা সালামকে হল আদুলকুম আলা সাজারাতেল হল হে আদম হে হাওয়া তোমাদেরকে এমন একটা গাছের কথা বলে দেব যেটা হচ্ছে স্থায়িত্বের গাছ যেই গাছের ফল খেলে চিরকাল তোমরা এখানে থাকতে পারবে অবুলকিলা এবং এমন রাজত্ব পেয়ে যাবে যেটা কোনোদিনই ক্ষয় হওয়ার নয় শেষ হওয়ার নয় তো এইরকমই কথা বলে সুদরদেরকে যে আরে এইরকম জমি জায়গা দিয়ে আর ব্যবসা করে কত উন্নতি করবে সুদ খাও রাতারাতি বড় লোক হয়ে যাবে যারা সরকারি বেসরকারি চাকরি করে এবং ঘুষের ক্ষেত্র আছে তাদেরকে এইভাবে শয়তান বিভ্রান্ত করে যে এই বেতনের পয়সা তোমার চলবে কি করে তুমি সিটিতে থাকো তোমার এত খরচ রয়েছে তোমার এত দায়ী দায়িত্ব রয়েছে ঠেলে এদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে সুতরাং ঘুষ খাও এইভাবে শয়তান প্রলোভন দিয়ে থাকে আল্লাহ পাক বলছেন যে শয়তান আরো বলল ওনাকে প্ররোচিত করব আমি আদেশ করব অর্থাৎ তাদের সিরা অপসারাই ঢুকে কারণ শয়তান মানুষের রক্তের সাথে চলাচল করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আদমা জের আদম জিন্তান এগুলি শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে আল্লাহা বলছেন তাদেরকে প্রচিত করবে ছাড় নিল আল্লাহা বলছে যে আমি তাদেরকে প্রোচিত করব ফালাইবাদ তারা যেন তাদের গৃহপালিত পশুগুলির কানকে ছেদ করে কান ছেদ করবে এবং সেগুলিকে উৎসর্গ করবে আল্লাহ ছাড়া অন্যের জন্য যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য পশু ছেড়ে থাকে কেউ খাসি মোরগ গরু ইত্যাদি ছেড়ে থাকে দেবীর নামে তারা এরকমই করে কান কেটে দিয়ে অথবা কান ছেদ করে চিহ্নিত করে যে এগুলিকে কেউ স্পর্শ করবে না আর এগুলিকে কোথাও চড়তে নিষেধ করবে না এইরকম কাজ আমি করিয়ে নেব তোমার বান্দা এই মানব জাতির কাছ থেকে যাদের বাবার জন্য আমাকে বিতাড়িত হইতে হয়েছে আর জানলার থেকে বঞ্চিত হইতে হয়েছে শয়তান এভাবে আল্লাহ কাছে ছাড় চাইল এবং তাদেরকে আমি আদেশ করবো তাদেরকে প্ররোচিত পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে এর ব্যাপক ব্যাখ্যা রয়েছে কিভাবে আল্লাপাকের সৃষ্টিতে মানবজাতি পরিবর্তন ঘটায় এর বহু দিক রয়েছে তার মধ্যে একটা দিক হচ্ছে যেগুলি কি পাক। উপাস্য বাননি মাহবুদ বানাননি সেগুলিকে মাহবুদ বানিয়ে ফেলবে আল্লাপাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটানো বিকৃতি ঘটানো আল্লাপাকের চাঁদ সূর্য আর তারপরে নক্ষত্র রাজি ইত্যাদি আগুন এসব সৃষ্টি করেছেন নিদর্শন স্বরূপ আল্লাহকে চেনার জন্য এবং মানুষের উপকারের জন্য কিন্তু এগুলির উপাসনা শুরু করবে এগুলিকে ডাকা শুরু করবে যেমন যারা অগ্নি অগ্নিপুজক হয়েছে আর এইরকমই যারা চার সূর্যের পূজা করেছে এই এইরকম নদ নদী মানুষের উপকারের জন্য কিন্তু অনেকে নদ নদীর পূজা করে এই এইরকমই আল্লাহ কাত আলমেন মাটি কে পাথর কে জন্য করেছেন কিন্তু তাতে তারা পরিবর্তন ঘটিয়ে সে সবেরই উপাসনা করা শুরু করেছে এই একটা দিক হচ্ছে আকিদার দিক যে শায়তান আল্লাহর কাছ থেকে ছাড় নিয়েছে যে আল্লাহর সৃষ্টিতে মানব জাতিকে দিয়ে পরিবর্তন ঘটাবে বিকৃতি ঘটাবে এর ব্যাখ্যা এটা হইতে পারে যে মানুষ নিজেদের শরীরের মধ্যে বিকৃতি ঘটাবে তার মধ্যে অনেকে বিকৃতি ঘটায় অনেক রকম করে যার মধ্যে রয়েছে যে যে ভুরুগুলি রয়েছে এই ভুরুগুলিকে চিকন করে সুন্দর করার জন্য অনেক মহিলারা তারপরে শরীরে দাগ নেই নকশা নেই এই ধরনের যে উলকি এগুলি করে এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো এই রকমই দাড়িয়ে মন্ডানো হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো দাড়ি মুন্ডান হারাম এর একটি দলিল হচ্ছে কোরআন করিমের এর আয়াত যে আল্লাহাক রব্বুল আলামিন সোয়া নিসার আয়াত নম্বর উনিশে এরশাদ করছেন যে আল্লাহ আল্লাহাকের কাছ থেকে ছাড় নিয়েছে যে মানব জাতিকে দিয়ে সৃষ্টির পরিবর্তন ঘটাবে বিকৃতি ঘটাবে চেহারার কত বিকৃতি যে দাড়ি মুন্ডনের পরে মহিলাদের মতো লাগে মহিলা এবং পুরুষে কোন পার্থক্য লাগে না আল্লা ফরাবুল আলম যেন মুসলিম উম্মাকে বুঝার এবং তাদেরকে যারা রয়েছে, তাদের ধর্মে যদি কোন জায়গায় যদিও ভুল পথে তারা রয়েছে তারপর রাখে তাতে কিছুই পাবেন আল্লাহাকের কাছে আর আমরা এই এবাদতের উপর স্বভাব পাবো এবং আল্লাহ ফাকরাবুল্লা আদেশ মেনে আল্লাহ সন্তুষ্টি হাসিল করব তারপরে অধিকাংশ মুসলিম এই ক্ষেত্রে আল্লাপাক ওয়তানকে বাদ দিয়ে যারা শৈতানো শয়তানের চলবে শয়তান প্রচনা দিচ্ছে পুরাণ এবং হাদিসে কি আছে নবী করিমালামের আদর্শ কি রয়েছে সুন্নতি তালিকা কি আর সেই না থেকে বিদাত এবং রাস্তা নেবে পাপের রাস্তা নেবে ফাকাদ ফাসেরা ফসার মবিনা সেই ব্যক্তি মানুষকে আশ্বাস দেয় যে দেখো তুমি সুদ খেলে তো বড় লোক খেয়ে যাবে তুমি যদি ঘুষ খাও তো বড় হয়ে যাবে কেন ছাড়বে তুমি কেন ফিরি ফিরি পয়সা তাকে দেবে কেন ফিরি ফিরি এই কাজটা করে দিবে তুমি তো এর উপর পয়সা নিয়ে নিতে পারো এইভাবে বহু পাপের ক্ষেত্রে বরং সমস্ত পাপ যে শয়তান করা এই ক্ষেত্রে মানুষকে আশ্বাস দেয় ঘুমিয়ে থাকে ফজরে উঠতে কষ্ট লাগে শয়তান আশ্বাস দেয় যার সব শরীরটা আরাম পাবে আর তোমার ঘুমটাও পুরা হয়ে যাবে এখন ঘুম পুরা হয়নি তোমার এইভাবে শয়তান যে কোনো খারাপ কাজ করায় তাকে আশ্বাস দেয় জেনাবে বিচার করায় তাকে আশ্বাস দেয় তার এত বড় দায়িত্ব নিয়ে বিবাহ সাদী করার প্রয়োজন কি লিভ টুগেদার করো একসাথে থাকো যথেষ্ট আরে এত দায়িত্ব নেবে ভরণ পোষণের দায়িত্ব নেবে ছেলেমেয়ের খরচ খরচা হবে লাভে আশ্বাস দেয় তারা যায় যে হালাল হারাম অন্যায়ের আর পার্থক্য থাকে না ভালো মন্দির কোন পার্থক্য করে না অমায় ই আর শয়তান সব আশ্বাস দিয়ে থাকে সেগুলো হচ্ছে ছলনার আশ্বাস শয়তান এক ছলনা কিছুই পাবে না আল্লাহাব বলছেন যে যারা শয়তানের কথা শুনবে শয়তানের আনুগত্য করবে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে রসুলের আনুগত্য বাদ দিয়ে আর সেখান থেকে নিষ্কৃতির কোনো পথ পাবে না পক্ষান্তরে যারা ইমান নিয়ে আসবে শুধু ইমান যথেষ্ট নয় এজন আল্লাহ যে কোনো জায়গায় ইমানের কথা বলেছেন তার সাথে ইমান যে আপনার অন্তরে আছে এর বহি প্রকাশ ঘটাইতে হবে এর প্রমান দিতে হবে আর এর প্রমাণ হচ্ছে আপনার ভালো আমল আপনার ইমান আছে তো নামাজ প্রমাণ করবে যে আপনার ইমান আছে আপনার ইমান আছে আপনার বিবির ইমান আছে তো আপনার হিজাব আপনার স্ত্রীর হিজাব পর্দা প্রমাণ করবে যে আপনার পরিবার ইমান আছে এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি প্রমাণ করবেন যে আপনি সত্যিকার অর্থে মমিন আল্লাহ বলছেন যারা ইমান নিয়ে আসবে এবং সৎ কর্মশীল হবে সানুদ্ ইনতির এমন জান্নাতে শীঘ্রই তাদেরকে আমি দাখিল করব। মরণ আর কত দূর এক্ষুনি তো মরণ হইতে পারে কিছুক্ষণের মতো আসতে পারে যে কোনো ব্যক্তির ওপর মত আসতে পারে তাহলে জান্নাতে যাওয়াটি অত্যন্ত কাছে আল্লাহ পাকের নেবান্দাদের জন্য জান্নাত অনেক দূরে নয় শীঘ্রই আল্লাহ পাক বলছেন তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিম্ন দেশে অনেক ঝর্ণা প্রবাহিত রয়েছে ফিহা আবাদা সেখানে তারা চিরকাল বসবাস করবে আস্থা করু ভরসা করুক ইমান নিয়ে আসুক এবং দুনিয়া এবং আখেরাতে সুখী হওয়ার জন্য ভালো কাজ করু আল্লাহ রবাহ আলমিনিসার এত নম্বর একশো তেইশ এর সাদ করছেন মানুষ বড় বড় আশা আকাঙ্ক্ষা করে কিন্তু আশা আকাঙ্ক্ষা অনুপাতে যদি কাজকর্ম না হয় আমল না হয় বলছেন যে তোমাদের বাসনা এবং আহলি কিতাবদের বাসনা অর্থাৎ ইয়াহুদী নাসহারাদের যে বাসনা রয়েছে যে তারাই শুধু জান্নাতে যাবে যেমন তারা বলতো ইয়াল জান্ন ইন কানাহ নাসাহারা জাননাতে যাবে ইরা বলতো আমরা জানাতে যাব। আর না সারা বলতে আমরা জানাতে যাব তো এইরকম যদি তোমাদের শুধু উচ্চ আকাঙ্ক্ষা থাকে তোমাদের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আর আহলি কিতাবদের আশা আকাঙ্ক্ষা কোনো কাজে আসবে না এর কোনো ভিত্তি নেই মাইয়া মালসুয়ন ইউজ যাবে বরং যেই ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তার বদলা অবশ্যই দেওয়া হবে তার শাস্তি অবশ্যই দেওয়া হবে এবং তার জন্য আল্লাহকে বাদ দিয়ে কোনোক আর কোন সাহায্য করবে অথচ আকাঙ্ক্ষা যারা মুরজিয়া মুরজিয়া একযুগে একটি বাতিল ফিরকা ছিল আজকাল অধিকাংশ মুসলিম হচ্ছে মুরজিয়া মুরজিয়া বলা হয় যারা জন্মগত সূত্রে মুসলিম হওয়ার পরে মনে করে যে আমাদের জন্য জান্নাত বরাদ্দ আছে নামাজ নেই কোন আমল নেই কাজকর্ম নেই কি ভাই তুমি মুসলিম যথেষ্ট উচ্চ আকাঙ্ক্ষা যে মুসলিম হয়ে গেছি জন্মসূত্রে পেয়ে গেছি বড় কাজ করে দিয়েছি আল্লাহাক রবুল আলমিন এই ভ্রান্ত ধারণার খণ্ডন করেছেন এই আয়ত আল্লাহাক তারপরে বলছেন ওমাই মিনজিন্তর যারা নেক আমল গুলি করবে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের অধিকার প্রাপ্তের ক্ষেত্রে আমল হচ্ছে মানুষের আচার আচরণ ভালো করা নবী কার্লাম বলেছেন সব চাইতে পূর্ণাঙ্গ মমিন হচ্ছে ওই সব লোকেরা যাদের চরিত্র সবচাইতে ভালো তাহলে যত আপনি চরিত্রবান হবেন মানুষের কাছে তত বেশি আপনি খাঁটি মমিন হবেন কিন্তু শর্ত হচ্ছে তার আগে আল্লাহ আল্লাহের এবাদত বন্দী করে নামাজবিহীন আখলাক চরিত্র ভালো আপনার কথাবার্তা ভালো কথাবার্তায় আপনার মাধুর্য রয়েছে এটা কোন কাজে আসবে না দুটো দিক কমপ্লিট হইতে হবে আল্লাহ পাক বলছেন যে পুরুষ হোক অথবা নারী হোক যেই ব্যক্তির করবে এবং তার সাথে সাথে ইমানও আছে তাহলে বোঝা গেল যে প্রথম আল্লাহর প্রতি ইমান হইতে হবে পরকাল প্রতি ইমান বিশ্বাস হইতে হবে আর সব বিষয়ের প্রতি আল্লাপাক বিশ্বাস করতে বলেছেন ইউ মেন গাইব না দেখে বিশ্বাস করতে বলেছেন সেগুলি বিশ্বাস করতে হবে তারপর নারী হোক আর পুরুষ হোক যদি ভালো কাজ করে তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত হচ্ছে ইমান বিশ্বাসী অবিশ্বাসী যেন না হয় আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে অমাই আমার মিনা সোয়ালি হাত আমলগুলি করতে হবে তাহলে আল্লাহ ফকরাবুল্লা আলমের কাছে নেকি দেওয়ার ক্ষেত্রে উত্তম প্রতিদান দেওয়ার ক্ষেত্রে জান্নাত লাভের ক্ষেত্রে নারী পুরুষের মাঝে কোন পার্থক্য নেই আল্লাহর নজরে সকলে সমান আল্লাহাকাল মোনা তাদের পরিমাণ আল্লাহাক বলছেন যে সবচাইতে ভালো দিনকার ভালো দিনদার ভালো ধার্মিক কে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে অর্থাৎ তার অন্তর থেকে বিশ্বাস এবং কথার দ্বারা সে স্বীকৃতি দান করে যে আল্লাহ তোমার তোমার বিধান বিধান আমি জীবনের ব্যক্তি জীবনেও পারিবারিক জীবনে তোমার বিধান মানি সামাজিক জীবনে তোমার বিধান মানি রাষ্ট্রনীতি অর্থনীতিতে সব ক্ষেত্রেই তোমার বিধান মানি অমান আহসান ও আর চাইতে ভালো দিন আর কার হইতে পারে ওই ব্যক্তির চাইতে আসলাম ও জাহর ইল্লাহ যেই ব্যক্তি নিজের চেহারাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছে আত্মসমর্পণ করেছে ওহুয়া মোহসেন এবং তার সাথে সাথে সেই ব্যক্তি নিষ্ঠাবান মহসেনের তাসির তাসন করেছেন যে সেই ব্যক্তি রাসুল উল্লামের অনুসারী, তাহলে আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে ইখলাস একমাত্র আল্লাহর জন্য কাজকর্ম করে তৌহিদ তার ঠিক আছে আর এবাদতবন্দী কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রসুল উল্লাহ সাল্লামের নিয়ে আসা পদ্ধতির অনসারী হবে সুন্নত মোতাবেক জীবনযাপন করবে বিদাতের পথ নেবে না এমন কোন কাজ করবে না এবাদত বন্দীর ক্ষেত্রে যেটা নবী করিম ইসালাম করেননি তাদের বড়রা করেছে তাই করছে এই দুইটি শর্ত হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার জন্য বর্তাব আমিম হানিফা ইব্রাহিম আলী সালাম যে একনিষ্ঠ ছিলেন তার নিয়াস আমিল্লের অনুসরণ করলো অর্থাৎ ইব্রাহিম আলী সাল্লাম যে তৌহিদ নিয়ে এসেছিলেন এবং এই তৌহিদকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লা শত্রুদের সাথে সংগ্রাম করেছিলেন এমনকি নিজের বাবা যে পত্রলীগ ছিল তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন এই পথের অনসাই হবে সত্যকে গোপন করবে না একাই যদি থাকি বাতিলের মাঝে হক সত্যকে নিয়ে সে শক্তিশালী থাকবে মনোবল দুর্বল করবে না এবং সেই ব্যক্তি মাথা উঠিয়ে থাকবে অত আল্লাহ ইব্রাহিম খালি আল্লাপা বলছেন ইব্রাহিম সালামকে ইসলামকে আল্লাহাক অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন এইরকমই নবী করিম সাল্লাহসাল্লাম কে আল্লাপাক খালিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন খালিল মানে হচ্ছে এমন বন্ধুত্ব যে বাকি সদিক বা রফিক বা এই ধরনের আরো শব্দ রয়েছে যেগুলি হচ্ছে বন্ধুর অর্থে সেগুলি সাধারণ বন্ধুত্ব নবী করিম সাহান বলছে আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম মানুষের মধ্যে থেকে তাহলে আবু কি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম কিন্তু ইসলামের ভাতৃত্ব তার সাথে আছে সে আমার দিনই ভাই আর আমাকে আমাকে আল্লাহাক রবাহ আলমিন অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আমি আল্লাপাক অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি আমি আর কোনো মানুষকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে খালিল হিসেবে নিতে পারি না আল্লাহ পাক তারপরে বলছেন আসমান এবং যা কিছু আছে সবকিছু আল্লাহিত আল্লাহ সবকিছু আল্লাহর আলমিন এই আয়াতে মহিলাদের কিছু মাসলা মশাইল বর্ণনা করেছেন বিবাহ সাদীর যে সম্পর্কে নবী কালামকে লোকেরা জিজ্ঞাসা করেছিল আল্লাহ জিজ্ঞাসা করে নারীদের সম্পর্কে আল্লাহ আলাম তাদের সম্পর্কে তোমাকে ফাতুয়া দিচ্ছেন অর্থাৎ সমস্যার সমাধান দিচ্ছেন জবাব দিচ্ছেন অমায়ুতলা আলী কুমফিল্ কি তাফি আতাম আর যা কিছু এই কোরআনে কারিমে পাঠ করা হয়েছে তোমার ম নারীদের সম্পর্কে সম্পর্কে যেসব মেয়েরা হয়ে মানুষ হয়েছে মালিকের বাড়ি যে দেখাশোনা করত লালন পালন করত তাদের বাড়িতে মানুষ হয়েছে যাদের ভাগ্যে যা নির্ধারিত করা হয়েছে তা তোমরা তাদেরকে দেও না আসলে ঘটনাটি এই রকম যে নবী করিম সাল্লামের জামানাই অনেকের বাড়িতে এতিম মেয়েরা থাকতো এবং ধীরে ধীরে নাবালিকা থেকে সাবালিকা হইত যখন সাবালিকা হয়ে উঠল তখন তারা বিবাহ করতে চাইত যদি সুন্দরী হইত সুন্দরী হইত তাহলে বিবাহ করতে চাইতো এই আয়তের আমি করব করবো দুটি তাস আপনাদের সামনে পেশ করব একটি তাফসির হচ্ছে যে সুন্দরী যদি হইতো মেয়েগুলি তাহলে সাবালিকা হওয়ার পরে তার দিন সামনে দেখছে বিয়ে করতে আগ্রহী হইত কিন্তু বিয়ে করতে আগ্রহী হলে মোহর পুরাপুরি দিতে চাইতো না আমার ঘরেই তো মানুষ এসে সুতরাং অন্য অন্য ওই ধরনের মেয়েদেরকে যেই মহরের পরিমাণ দেওয়া হয় সেটা দিতে চাই অল্প মোহর দিয়ে বিবাহ করার চেষ্টা করতো আল্লাহাক নিষেধ করলেন যে না এই ক্ষেত্রে ওদেরকে বাদ দিয়ে অন্য জায়গায় বিবাহ করা এর আগে আরেক বলছেন যদি তাদের ক্ষেত্রে এরকম জুলমের আশঙ্কা থাকে ফান কেউ মাতাব অন্য স্ত্রী যা ভালো লাগে তাদেরকে বিবাহ করি এদেরকে বাদ দিয়ে আর যদি ওই মেয়ে কুৎসিত হইতো মেয়ে হয়তো দেখতে ভালো না মেয়ে দেখতে খাটু দেখতে সুন্দর না কালো তখন তারা আর বিবাহ করতে আগ্রহী হইত না বিবাহ করতে আগ্রহী হইত না তো আল্লাহ আলমিন তাদের সম্পর্কে বলছেন আর এই কোরানে যা পাঠ করে শোনানো হয়েছে অর্থাৎ আর একটি আয়াত যে আয়াতের কথা উল্লেখ করলাম ইয়তিম নারীদের ব্যাপারে হন না মা কতিবালাহ না যা তাদের জন্য লিখে রাখা হয়েছে আল্লাহ ফখরুল্লা আলমী তাদের ভাগ্যে রেখেছেন মহর পাবে তারা আল্লাহ খরচ করেছেন মহর দেওয়া করলে তা তোমরা তাদেরকে দিতে চাও না এবং তোমরা এই ক্ষেত্রে একটি অর্থ এ সেলা আসবে প্রি পজিশন যেটাকে বলা হয় সেটা হবে ফি ফি যদি রাগেবার ফি হয় তাহলে তাতে আগ্রহী হওয়ার অর্থ হয় অতারগাবু না তোমরা আগ্রহী হতে তাদেরকে বিবাহ করার জন্য সুন্দরী হইলে আগ্রহী হইতে আর যদি তার বা এর যদি সেলাফির পজিশন আসে আন তাহলে তাহলে বিপরীত অর্থ হয় অর্থাৎ তাদের ক্ষেত্রে অনাগ্রহী তোমরা হইতে তাদেরকে বিয়ে করতে তোমরা চাইতে না ওয়াল মোস্তাজা ফিন আল উল্ল আর দুর্বল শিশুদের ক্ষেত্রে আল্লাহ ফকরবুল আলমিন তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন সেটা হচ্ছে যে আল্লাহ ফকরবুল আলমিন মিরাসের আয়াত সুরাই নিস নাজিল করে বলে ইউসি কুমুল্লাফিয়া আল্লাহ বিস্তারিত তাদের সাথে সদ ব্যবহার করবে অমাতফ আলমিন খাই আর যে কোনো কল্যাণের কাজ করো ফাইন আল্লাহ তানব আরিমা আল্লাহ ফাকর্বুল আলমিন সে সম্পর্কে সম্য জ্ঞানী আল্লাহ ফাকরুল আলমিন তারপরে এখানে স্বামী স্ত্রী জীবনের সমস্যার সমাধান দিয়েছেন যদি দেখা যায় যে কোন মহিলা তার স্বামীর পক্ষ থেকে অনুভব করছে যে স্বামী আমাকে ভালোবাসছে না তার আরেক স্ত্রী আছে তাকে ভালোবাসছে এই ক্ষেত্রে হয়তো আমাকে তালাকো দিয়ে দিতে পারে এই আশঙ্কা আছে এই ক্ষেত্রে যদি তারা কম্প্রোমাইজ করতে চায় তাহলে আল্লাহ ফরুল আলমিন এই অনুমতি দিয়েছেন তার স্বামীর পক্ষ থেকে আশঙ্কা করে যে ফালাহা আলী হেমা দুইজনের কোন গোনা হবে না যদি তারা আপোষে কোন রকমের মীমাংসা করে নেই অসুল খাইর আর মীমাংসা করে নেওয়া ভালো কাজ বা অহুজেরাতিল আনফস মানুষের অন্তরে কৃপণতা দিয়ে দেওয়া হয়েছে وَإِنْ تُحْسِنْ وَتَتَّقِ ۖ تَمَرَّدَ جِدًّا فَلاَ كَذِبَ كَرُ وَاَنْجَزْتَ حَيَاتَ جَافَن كَرُ إِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا جَكِشْتَ تَمرَ كَرُ اللَّهَ فَسِهِ សំពរកេសុខខបររកេ وَلَنْ تَسْتَطِيعَ أَنْ تَعْدِلَ بَيْنَ النِّسَاءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِيلُوا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوهَا كَالْمُعَلَّقَةِ وَإِنْ تُصْلِحُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّس মহান আল্লাহ সৈরানি সারা নম্বর একশো উনত্রিশ এর সাদ করছেন স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে যে তোমাদের যদি একাধিক স্ত্রী থাকে স্বামীরা তাহলে তোমরা অন্তরের ক্ষেত্রে বিশেষ করে অন্তরে যে ভালোবাসা রয়েছে সেই ক্ষেত্রে তোমরা কখনো সুবিচার কায়ে করতেও সমানভাবে তোমরা ভালোবাসতে পারবে না কারণ অন্তরের বিষয়টি এমন যার মালিক একমাত্র পাক তবে বাহ্যিক যেন অন্তরে যা আছে ভালোবাসার কম বেশি সেটা যেন বাহ্যিক যেন তার ওপর প্রভাব না পড়ে আল্লাপ আন্তা আর তোমরা নারীদের মাঝে কখনো ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারবে না এটা অন্তরের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা ইনসাফ কায়ে করতে পারবে না ওয়ালা হারস্তম্ভ যদিও তোমরা অত্যন্ত এই ক্ষেত্রে আগ্রহী হও যে না আমরা যথাসাধ্য যারা ভালো মানুষ যারা নেক মানুষ বিশেষ করে সচেষ্ট হয় যে একাধিক স্ত্রী আছে দুই বা তিন বা চার স্ত্রী আছে যে আমি নাচ্য বিচার করবো এবং ঠিকভাবে আমি তাদের সাথে সমান ব্যবহার করব। ফালাত আমি লুকুল্লাই ফা জারু হকাল মো আল্লাহ তবে তোমরা সম্পূর্ণরূপে একজনের দিকে ঝুঁকে যেও না কাউকে বাদ দিয়ে অন্য কারো দিকে ঝুঁকে যেও না ফতাজারুহকাল মো আল্লা কতপর আর একজনকে তুমি ঝুলিয়ে রেখে দিও না ঝুলন্তদের মতো যেন তাকে ঝুলিয়ে রেখে দিয়েছ তার সাথে সম্পর্ক নেই তবে তোমরা যদি নিজের সংশোধন করো এবং পাক অতিমার্জনাকারী দয়াবানকে খুব বেশি ভালোবাসতেন এবং ভালোবাসার বিষয়টি মানুষের আয়ত্তে যেহেতু নেই সে যেন করিম সাল্লি সাল্লাম পালা ভাগ করে দেওয়ার পর বলতেন আল্লাহ এই যে আমার ভাগ বন্টন আমি পালা নির্ধারিত করে দিয়েছি যার আমি মালিক যে প্রত্যেক রাত এক একজনের কাছে আমি কাটাবো। কিন্তু আল্লাহ তুমি আমাকে তিরস্কার করিও না আমাকে পকড়াও করিও না ওই ক্ষেত্রে যার তুমি মালিক আমি মালিক নই অর্থাৎ উদ্দেশ্য করতেন অন্তরের ভালোবাসা মহান আল্লাহ তারপরে বলছেন যে স্বামী স্ত্রী জীবনে মীমাংসা করেও যদি সম্ভাবনা হয় দাম্পত্য জীবনকে আগে বাড়ানো বরং দেখা যায় যে পৃথক হয়ে গেলে তাতে কল্যাণ আছে হয়তো স্ত্রী মনে করছি অথবা স্বামী মনে করছে অথবা দুইজনে মনে করছেন আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো হবে আল্লাহাফার যদি পৃথক হয়ে যাও তো হে দুর্বল তুমি হতাশ হই না তোমার কি করে চলবে তোমার কি দেখাশোনা করবে হতে পারে যে আল্লাহা তোমার জন্য ভালো ব্যবস্থা করে দেবেন ওই রকমই স্বামীকে বলা হয়েছে তুমি যতই ভালোবাসো না কেন কোন স্ত্রীকে যদি দেখা যায় যে সে তোমাকে ভালোবাসে না এবং তার সাথে তোমার সংসার করে চলা সম্ভব হলো না তাহলে তাকে ছেড়ে দাও আল্লাহাক তোমাকে এর চাইতে ভালো ব্যবস্থা দিবেন। মহান আল্লাহ এর সাথে ওয়াইয়া তাফার কাপ তারা উভয় যদি পৃথক হয়ে যায় যখন ইল্লাহকুল্লামিন সাথে তাহলে তাদের প্রত্যেককে আল্লাহ ফকরবুল্লা আলমিন তার প্রাচুর্য দিয়ে অভাবমুক্ত করে দেবেন পকান আল্লাহ হাকিমা আল্লাহ ফাকরবুল্লা আলমিন প্রাচুর্যময় হাকিমা মাল্লাপাকের প্রত্যেকটি কাজে আল্লাহ রয়েছে মহান আল্লাহ তারপরে আসমান জমিনে যা কিছু রয়েছে আল্লাহ আল্লাহাক বলছেন নিশ্চয়ই যারা তোমাদের পূর্বে কিতাব পেয়েছিল তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইয়াহুদ এবং নাসার আহলে কিতাব তাদেরকে আমি এই উপদেশ দিয়েছিলাম এবং তোমাদেরকে এই উপদেশ দিয়েছি একই উপদেশ আল্লাহাক আলমিন যত জাতি প্রেরণ করেছেন দুনিয়াতে প্রত্যেক জাতিকে উপদেশ দিয়েছেন একটি বিষয়ের সেটা হচ্ছে আনিত তাফুল্লাহ আল্লাহকে ভয় করবে আদম আলী ইসলাম থেকে শুরু করে সমস্ত নবী রসুলগনকে এবং তাদের উম্মদ কাল আল্লাফাক বলছেন যে আনিত তাফুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করবে কারণ আল্লাহর ভয়ের বিষয়টি এমন বিষয় যাতে মানুষের পিছনে আর অন্য কোনো পাহার প্রয়োজন হয় না বলছেন তোমরা যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো যে আল্লাহর কোন ক্ষতি হবে না আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ ওকরান হামিদা আল্লাহাক রব্বুল আলমিন অভাব মুক্ত এবং প্রশংসিত মহান আল্লাহ তারপর এরসাদ করেছেন ফিলাল আসমান এবং যা কিছু আছে সব আল্লাহ আল্লাহ যদি হবে না ওয়াতে আসার নিয়ে আসলেন অন্যদেরকে আল্লাহ ফাকবুল আলমিন এই পৃথিবীতে সৃষ্টি করলেন আল্লাহ এটাও করতে সক্ষম ও খান আল্লাহ আলাহ কদির আল্লাহরুল এর ওপর পুরোপুরি সক্ষম যেমন পাকির আল্লাহ পাক আরেকটি আয়তের সাদ করেছেন তোমরা যদি ইসলাম বিমুখ হয়ে যাও তোমরা যদি আল্লাহ প্রদত্ত বিধান থেকে ফিরে যাও আর পাপে লিপ্ত হয়ে যাও ফরোজ অজেম ছেড়ে দাও হারাম কাজ করে ফেলুক যদি আল্লাহর দিনকে জীবন থেকে সরিয়ে দাও বা তাকে যদি একেবারে সীমিত করে দাও যে ইসলাম হচ্ছে শুধু মসজিদের নাম ইসলাম হচ্ছে শুধু এক শ্রেণীর মানুষের মধ্যে থাকবে যারা ওই সব ছাড়া অন্য জাতিকে আল্লাহ করে আর তারা তোমাদের মতো অবাঞ্চিত হবে না আর আজকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে পশ্চিমা দেশগুলিতে অধিকাংশ মহিলারা মুসলিম হচ্ছে পশ্চিমা দেশগুলিতে অনেক লোক যারা অশিক্ষিত না মূর্খ না যে অন্ধ অনুকরণে মুসলিম হচ্ছে বরং তারা পড়াশোনা করে ইসলাম চর্চা করে কোরআনিকিমের অনুবাদের হাদিস পড়ে ইসলামের সত্যতা যাচাই করার পরে তারা ইসলামে দীক্ষিত হচ্ছে তাহলে এটা আমাদের ইসলামের সত্যতা প্রমাণ করে এবং প্রমাণ করে যে যদি আমরা আল্লাহর দিন থেকে সরে যাই তাহলে আল্লাহ অন্যদেরকে নিয়ে আসবেন এবং তাদের দ্বারা এই দিনকে প্রতিষ্ঠা করে নেবেন আল্লাহ বলছেন মানকানা ইউরিদসা আবাদ দুনিয়া যেই ব্যক্তি পার্থিব পুরস্কার চায় बुल आलम गोटे मेरा दुनियाओ आगे पर चाओ दुनिया पुरस्कार रही धन जन नेतृत्व আর ভোগ বিলাসের বস্তু এগুলি হচ্ছে খনিকের বস্তু মাতাউল ঘুরি রয়েছে এবং সর্বদ্র মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আল্লাহা বলছেন হে মমিন সকল তোমরা সাথে আল্লাহাক রব আলমিনের উদ্দেশ্যে সাক্ষী দিবে কোন আল্লাপাকের জন্য সাক্ষী দিয়ে আল্লাহ যদিও তোমাদের বিরুদ্ধে হয় কোন ঘটনার ক্ষেত্রে বিবাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে নিজের পরিবারের বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে নিজের ভাই বোনের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে তবুও তা করবে আবিল অথবা মাতা পিতার বিরুদ্ধে যদি হয় আত্মীয় স্বজনদের বিরুদ্ধে কোন অভাবী তার সাথে তোমার নম্র ব্যবহার দেখে তার সাথ দিলে এরকম কাজ করবে না ফল্লাহ আউলা বেহমা আল্লাহ পাক রবুল আলমিন অভাবী হোক বা সচ্ছল হোক তাদের আল্লাহ পাক তার হক দেবেন হাওয়া তোমরা তোমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও নাচার করতে গিয়ে ওয়াইন তালু আউ তো রেজু আর তোমরা যদি কথা বাঁকা করে বলো আও রেজু অথবা মুখ ফিরে নাও সত্য থেকে কানুনা খাবিরা তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সুখ্য খবর রাখেন আল্লাহ ফখর আলমিন একসো ছ আয়াত মানব জাতির মধ্য থেকে যারা মোমিন তাদেরকে সম্বোধন করে ইন আহ হে মোমিন র আমিন এবং তার রসুলের প্রতিুলি আর ওই কিতাবের প্রতি তার রসুলের প্রতি ইমান নিয়ে আসু যেই কিতাব আল্লাহাক নাজিল করেছেন তার পূর্বে তাওরাতের প্রতি ইমান নিয়ে আল্লাহ আল্লাহাক রবুল্লা আলমিন এখানে মমিনদেরকে আবার ইমান নিয়ে আসতে বলছেন তাহলে বোঝা গেল যে যারা জন্মসূত্রে মমিন মুসলিম তাদেরকে ইমানের নবায়ন করতে হবে অথবা ইমানে এসেছে ইসলামে দীক্ষিত হয়েছে তারপরে তাতে ঠান্ডা হয়ে থেকে গেল হবে না বরং ইমানের সবসময় নবায়ন করতে থাকতে হবে যাতে করে ইমানের মধ্যে সতেজতা থাকে ইমানে যেন সক্রিয় হয় যেই ইমান মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতে পারে আর সেই ইমান বিশ্বাস খারাপ কাজ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখতে পারে তাই আল্লাহাক আবার ইমান নিয়ে আসতে বলছেন আল্লাহর প্রতি আরো গাঢ় করো রসুল আরো মজবুত করো এবং যে কিতাব আল্লাহ নাজিল করেছেন ধীরে ধীরে আগের কিতাব সম্পর্কে আল্লাহপাক আনজাল্লা বলেছেন একবারে যেহেতু নাজিল হয়েছে আল্লাহাক ইমানের পাঁচটি স্তম্ভের কথা উল্লেখ করেছেন আল্লাহাক বলেছেন অমাই বিহি তারপরে যেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে তাহলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আল্লাপাকের অস্তিত্বের প্রতি ইমান এই বিষয়টি আল্লাহর প্রতি ইমান চারটি বিষয়ের মাধ্যমে সম্পূর্ণ হবে তাহলে চারটি দিকের প্রতি ইমান রাখতে হবে সংক্ষেপে আমি সেই চারটি দিক এখানে উল্লেখ করে দেওয়া ভালো মনে করছি আল্লাহ পাকের অস্তিত্বের প্রতি ইমান এক দুই নম্বর হচ্ছে আল্লাহ ফাক রবুল্লা আলমিনের প্রভুত্ব রুবুবিয়তের প্রতি ইমানব্বুল আলমিন তাঁর কাজে কর্মে একই একক আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ একমাত্র রেজিকদাতা আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণকারী আল্লাহ ভালো সবকিছুর মালিক তৃতীয় হচ্ছে যে আল্লাহ পাকবুল আলমিনের এবাদত বন্দীর প্রতি মান রাখবে যে একমাত্র এবাদত বন্দীর অধিকার হচ্ছে আল্লাহ পাকবুল আলমিনের আল্লাহ ছাড়া কারো এবাদতবন্দি করা হচ্ছে শির্ক তৌহিদে ও লুহিয়াতে থাকে চার নম্বরে হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত আল্লাহর নাম এবং গুনাবলির ক্ষেত্রে আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করা चार विषय मालायक आल्ला आलम सृष्टि रही है अस्वीकार कर मुस्लिम थकबेतु आल्ला पकर कित प्रति ईमान राखे समस्त कितबगुल्पर्ये আল কোরআনে বলা হয়েছে যে এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে আমরা আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি করিম সাল্লাহাম বলেছেন অথবা কোরআন করিমা আছে যে এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে সেগুলিকে আমরা বিশ্বাস করব যে এগুলি আল্লাহর পক্ষ থেকে তবে আগের কিতাবগুলিতে যেহেতু সেই জাতিরা বিকৃতি ঘটিয়েছে শব্দের বিকৃতি ঘটিয়েছে অর্থের বিকৃতি ঘটিয়েছে সেগুলি আসল রূপে নেই সেই জন্য সেগুলির বিধি বিধান সম্পর্কে সম্পূর্ণ আস্থা করা যাবে না তারপরে আর একটি কথা হচ্ছে যে আগের কিতাবগুলিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন বিস্তারিত ভাবে রাখব ওরানুল করিমের প্রতি যে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব এবং তার সাথে সাথে এই কিতাবের প্রত্যেকটি বিধানের বাস্তবায়ন করব আল্লাহ বলছেন আর যারা কুফরি করবে তার রসুলগণের সাথে সমস্ত রসুলের প্রতি আমরা ইমান রাখব ওলিয় আখের আর পরকালের সাথে যে কুফরি করবে যে পরকালকে অস্বীকার করবে আল্লাহ পাঁচটি উল্লেখ করেছেন আরেকটি আল্লাহ করে আল্লাহ করেছেন প্রত্যেক বস্তুকে আমি নির্ধারিত আলমিন বলেছেন আলাম বীদা তাহলে সেই ব্যক্তি সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হবে আল্লাহাক তারপরে বলছেন ইন্দন আমা কাফারু যারা ইমান নিয়ে আসলো ইমাননি আসার পরে যদি কুফুরি করে মুরতাদসলাম বিমুখ হয়ে যায় সোম্মা কফারু আবার ইমানি আসলো আবার যদি কুফুরি করে আর সীমাহিনা বানিয়ে নেয় ইসলামে আসলো আবার চলে আবার কিছু করলো আবার বেরিয়ে চলে এই রকম যদি করে দুনিয়ার স্বার্থে লমিয়া কুন ইল্লাহ ফি তাদেরকে মার্জনা করবেন না আর তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন না আল্লাহ আল্লাহক তারপরে দাও আজাবের সুসংবাদ বলা হয়েছে জাতি করে আরো বেশি শক্ত করে বলা হয় যেমন আমরা বলে থাকি কোনো ছেলেকে যদি একটু শাস্তি দেওয়া মার দেওয়া উদ্দেশ্য হয় যে তুই আসলে তোকে মজা দেখাবো আল্লাহাক সেইভাবে বলেছেন মোনাফেকদের সুসংবাদ শুনিয়ে দাও যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে মোনাফিক কার আল্লাহ কা শত্রুদের সাথে ওই সব লোকের সাথে যারা আল্লাহর প্রতি ইমান রাখে না পরকালের প্রতি ইমান রাখে না যারা অসৎ লোক যারা নামাজ পড়ে না যারা গোহায় ডুবে থাকে যারা পাপে ডুবে রয়েছে অন্যায় কাজ করে তাদের সাথে বন্ধুত্ব এটি হচ্ছে মোনাফিকদের লক্ষণ তারা মান সম্মানের জন্য আলমিনের জন্য রয়েছে সুতরাং আল্লাহ পাকি মান দিতে পারেন মহান ইজ্জত সম্মান তো রয়েছে আল্লাহ পাক এবং রসুল্লাহাম আল্লাহ ইজ সম্মান দিয়ে থাকেন এবং আল্লাহ সম্মানিত করে থাকেন আল্লাহাকাল আয়াত ইউ ফরিহাউ আল্লাহাক বলছেন আলমিন এই কোরআন করিমে এই বিধান নাজল করেছেন তুম আয়াতিল যখন আল্লাহাক রব্বুল আলমিনের আয়াত শুনবে যে আয়াত করা হচ্ছে আর তার সাথে এক শ্রেণী লোকেরা কুফুরি করছে ও এবং তার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে খেলতামাশা করছে ফালা এই রকম যখন কোন অনুষ্ঠান দেখবে যেখানে আল্লাহর কিতাবের বিরোধিতা হচ্ছে এমন কোন আলোচনা চলছে যাতে কোরআনী করিমের ঠাট্টা মজাক করা হয় অথবা কোরআনী করিমের যেসব বিধান রয়েছে সেগুলি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয় ना मेरे सम्पर्क ठाट्टा मजाक चलते पर्दार सम्पर्टा मजाक चलते प्रचार माध्यम पर्दा सम्पर् पर्दार बिुधापर्धान आल्ला आल्ला दिन ठाट्टा मजाकी के हल्का कर धार्मिक लोक ठाट्टा मजाक धार्मिक लोक देख समालोचना चलते आल्लाक फलू माह तरफ बसबें তাদের সাথে বসবে না তাদের প্রচার যতক্ষণ পর্যন্ত তাদের সাথে বসবে না তাদের সঙ্গী হবে না তাদের সহযোগিতা করবে না যদি তাদের সাথে বসো যারা ঠাট্টা বিদ্রুপ করে দিনকে নিয়ে দিনদারদেরকে নিয়ে কোরআনে করিমকে নিয়ে ইসলামিক শিক্ষা নিয়ে ইসলামিক শিক্ষা পড়ে কি হবে তার তো ভবিষ্যৎ অন্ধকার এই সব কথা যারা বলে তাদের সাথে যদি সম্পর্ক রাখো তাহলে নিশ্চয়ই আল্লাহাক এবং কাফেরদের সকলকে জাহান্নামে একত্রিত করবেন আল্লাহাক তারপরে মুনাফিকদের সম্পর্ক চাললে যে বেকুম যারা তোমাদের সম্পর্কে উঁত পেতে রয়েছে সুযোগ সুবিধা খুঁজে যে কোনটাতে সুবিধা আছে যদি সুবিধা দেখি মুসলিমদের সাথে তাদের সাথে হয়ে যাবো সুবিধা দেখি কাফেরদের সাথে কাফের সাথে হয়ে যাবো আল্লাহ যদি তখন তারা বলে আলাম নাকুম মাহুম তোমাদের সাথেই তো ছিলাম আমরা তো তোমাদের সাথে আছি ওয়াইন কান আল কাহিনা নাসিম আর যদি কাফেরদের অংশ হয় মানে কাফেরদের বিজয় হাসিল হয় দেখে যে ওরাই আগে বাড়ছে কালু তখন তারা প্রভাব বিস্তার করেছিলাম আমাদের বলেই তো তোমরা জিতেছুমিন আর এই মমিন মুসলিম যে মোহাম্মদ সাল্লা তার সাথীদের থেকে তোমাদেরকে রক্ষা করিনি সব আমরা করেছি সুতরাং আমরা মনে রাখবে ভুলবে না অত্যন্ত ব্যাপক যে কাফের মমিনের উপর প্রাধান্য পাবে এটা হইতে পারে না পরকালে প্রাধান্য পাবে আর না দুনিয়াতে প্রাধান্য পাবে মহান আল্লাহ তারপরে মোনাফেকদের আরো চরিত্র বর্ণনা করে তাকে বা তাদেরকে এই মুনাফিকদেরকে ফেলে শাস্তি দেবে তারা প্রতারিত হবে ওয়াইদা ইলা আর একটি চরিত্র তাদের আমলের ক্ষেত্রে হচ্ছে এরা নিজের আত্মরক্ষার জন্য নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য মসজিদে তো আসে কখনো কখনো কামু কোলা দাঁড়ায় বড় অলস তার সাথে দাঁড়ায় আর নামাজে আসার উদ্দেশ্য হচ্ছে মমিন মুসলিমদেরকে দেখাতে চাই যে আমরাও তো নামাজি যখন কোন জনপ্রিয়তা লাভ করা উদ্দেশ্য হয় তখন অনেক গ্রামে গ্রামে হাজির হয়ে যায়। এই জন্য যে লোকেরা যেন ভোট দেয় এবং লোকেরা যেন ভালোবাসে যে এ তো লোক এবং আল্লাহ স্মরণ করে আল্লাহ পথভ্রষ্ট করেছেন তার কোন রাস্তা পাবেন না বলছেন হে মমিন সকল তোমরা কাফের মমিন কে বাদ দিয়ে বন্ধুরূপে গ্রহণ করবে না আতাজজাউল্লাহ আলীক সুলতানা তোমরা কি চাইছ আল্লাহ ফখর আলমিন তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ পেয়ে যাক যে তোমরা ইমান ইসলামের ওপর ছিল না ফি কপাই ছিল ইনফিক আল্লাহ ফকরবুল আলম বলছেন নিশ্চয় মোনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে হবে আর তাদের কোনো সাহায্যকারী পাবে না মোনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দেবেন কারণ এদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে এবং হয়ে থাকে ইনা তা তবে কেউ যদি কোনো কালে মোনাফিক ওয়া সংশোধন করে নেই ওয়া তিল্লাহবুত করে ধারণ করে ওয়া নিজের দিনকে যদি আসে উল্লাইক মা আলমিন এরা মৌমিন মুসলিমদের সাথে রয়েছে ওয়াস উল মো মিন আজরান তাদেরকে শীঘ্রই মহাপুরস্কার দেবেন মা ইফার তুমা আমান তুমান আল্লাহাকান না আল্লাহ শাকের আলিমা আল্লাহরুল আলমিন বড় পুরস্কার দাতা এবং সবকিছুই তিনি জানেন মানুষ যদি আমল করে আল্লাহ ফাকর্বুল আলম তার মর্যাদা দিয়ে থাকেন এই আল্লাহ নাম হচ্ছে শাকের আল্লাহ পাকের নাম হচ্ছে শকুর ওখান আল্লাহ শাকিম আল্লাহ ফকর আমাদেরকে নিকাম তৌফিক দান করেন আমাদের করে দেন আল্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলমিন এখানে একটি বিধান নাজল করেছেন যে কারো সম্পর্কে সমালোচনা করা গিবোধ করা অথবা কারো দোষ বর্ণনা করা কারো ক্ষেত্রে প্রচার প্রভাকাণ্ডা করা যে সে খারাপ বা তার মধ্যে এই খারাপ দিকগুলি রয়েছে এটা আল্লাহ পাক পছন্দ করেন না তবে যদি কোনো ব্যক্তির ওপর জুল অত্যাচার করা হয় কোনো ব্যক্তি যদি শোষিত হয় তাহলে সে বর্ণনা করতে পারে যে আমার ওপর অমুক ব্যক্তি অত্যাচার করেছে অমুক ব্যক্তি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে বেঈমানি করেছে অমুকের কাছে আমি এত টাকা পাব এই ধরনের যে কোনো অত্যাচার যদি হয় তাহলে সেগুলি প্রকাশ করতে পারে আল্লাহ পাক এই বিধানটি উল্লেখ করেছেন বৈধ গিবা যেসব ক্ষেত্রে পর নিন্দা করা কারো দোষ চর্চা করা জায়জ সেগুলি তাঁর প্রসিদ্ধ বর্ণনা করেছেন এবং সাহি মুসলিমের যে তার ভাষ্য রয়েছে তাতেও তিনি বর্ণনা করেছেন তার একটি এখানে আল্লাহ পাক রবুল্লা আলমিন বর্ণনা করেছেন কোরআনিক আয়াতি আরও বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলিতে तबिकार प्र्य हासिल करते लाभ ना बढ़ क्तेशोध सेल्लाब्बल आलमी ला ये मिनाल कौल अल्लाह पक रबुल आलमी खराब कथार প্রচার পূর্বাক্ডা পছন্দ করেন না তবে যার ইলামান করা হয়েছে ও কান আল্লাহ আলীম আল্লাহ ফাকরম সবকিছু শোনেন এবং জানেন মহান আল্লাহ তার প্রতি ইনতুব দুঃখরুহ সু। তোমরা যদি কোনো ভালো কথা প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো অথবা কোনো খারাপ কেউ করেছে তাকে মার্জনা করো এটা তোমার ভালো কাজ করলে ফাইন আল্লাহ কান আফুআান কাদির আল্লাহ ফাকরবুল আলমিন মার্জনা কারী এবং সর্বশক্তিমান মহান আল্লাহ তারপর ইসাদ করছেন শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে সব লোকেরা আল্লাহকে অস্বীকার করে এবং তার রসুলগণ কে অস্বীকার করে তার রসুলের মাঝে পার্থক্য করে আল্লাহ এবং তার রসুল করে কোন রসুলা অবস্থা ইহুদীরা কিন্তু ইসা আলি ইসলাম কেউ মানে না রসুল বলে বরং তারা জারু সন্তান বলে আখ্যায়িত করে আর রসুল্লা সাল্লামকে তারা মানে না এইরকমই নাসাররা যারা মূসা আলি ইসা আল ইসলামের প্রতি ইমান রাখে কিন্তু শেষ নবী এরা এর অন্তর্ভুক্ত আর যারা একেবারে অস্বীকার করেছে তারা এর অন্তর্ভুক্ত এবং তারা বলে যে আমরা কিছু মানব যেটা আমাদের সুবিধাজনক হবে আর কিছু আমরা মানব না এবং তারা এর মাঝামাঝি একটা রাস্তা নিতে চায় আল্লাহা বলছেন যে উল্লা কাহমুল কাহের উন হাক্কা সত্যিকার অর্থে এরাই তো কাফের আর বড় অপমানজন আজাবান্তরে যার আল্লামান রাখে তার রসুল প্রতি ইমান রাখে এবং তাদের কারো মাঝে কোনো পার্থক্য করে না যে কে মানবো ওকে মানবো না এটা মানবো ওটা মানবো না এই রকম করে না আহলি কিতাব রাহে তোমার কাছে এই তলব করে কি তলব করে তারা আন্তা আলহিম কিতাবাই হে মোহাম্মদ তুমি যদি সত্য হয় তাহলে আসমান থেকে একটা কোন লিখনই নামিয়ে দাও যে আমরা দেখব যে তুমি সত্যিকার নবী এবং তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছো ফাঁকাত আল্লাহাক বলছেন দেখো এই ইহুদিরা এত বজ চরিত্রের যে এরা শুধু তোমার কাছে এই রকমের তলব করেনি বরং তারা মুসা আলি সালামের কাছে এর চাইতে এইুদিরা এত বজ চরিত্রের যে এরা শুধু তোমার কাছে এই রকমের তলব করেনি বরং তারা মুসা আলি সাল্লামের কাছে এর চাইতে বড় জিনিসের দাবি করেছিল তারা বলেছিল আল্লাহ আর আমাদেরকে সরাসরি আল্লাহকে দেখিয়ে দিতে হবে আল্লাহ ফাখ তখন বলেন ঠিক আছে দেখবে তো এসো মুসা আলি সাল্লাম সত্তর জনকে সাথে করে নিয়ে গেলেন যে আল্লাহকে দেখবে তো চলো তোর পাহাড়ে ফাখা তুমুসাই কত বিজুল তাদের এই জুল তাদের এই বাড়াবাড়ি এবং অন্যায় কথার জন্য আল্লাহ আল্লাহাক তাদেরকে পাকড়াও করেছিলেন। তাদেরকে বজ্রাগাত পাকড়াও করেছিল অর্থাৎ তাদের উপর বিদ্যুৎ এমন চমকি ছিল যাতে তারা ধ্বংস হয়ে গেছিলাম এদেরকে তুমি জীবিত করে দাও না হলে তো আমাকে বলবে যে আমি তাদেরকে খুন করে চলে এসেছি আমার জাতি বাদ ম আল্লাহাক আবার তোমাদেরকে আবার আমি পুনর্জীবিত করেছিলাম যাতে সুক্রিয় আল্লাহাকায় বর্ণনা করেছেন এদের আরো খারাপ চরিত্র ছিল যে তারা লিপ্ত হয়েছিল তাদের কাছে গ্রহণ করেছিল ফায়নজা আলিকা আমি তাদেরকেও এক্ষেত্রেও মাফ করেছিলাম ওয়া তেমসা সুলতানকে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম কর্তৃত্ব দিয়েছিলাম আল্লাহাকবুল কে। বড় বড় মজিদা দান করেছিলেন এবং তাদের ওপর তুর পাহাড়কে উঠিয়ে ধরেছিলাম তাদের অঙ্গীকার গ্রহণের উদ্দেশ্যে যে যাতে করে তারা স্বীকার করে যে তাওরাতের বিধানকে তারা প্রতিষ্ঠিত করবে ও কুলাল বাবা সুজ্জাদা এবং তাদেরকে বলেছিলাম যে বাইতুল মকাদ্দ প্রবেশ করো এবং শেষদায় অবনত হয়ে ঝুঁকে প্রবেশ করো আল্লা সুক্রিয়া আ করে তাদেরকে শাস্তি দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আল্লাহা বলছেন তারা আল্লাহর চুক্তিকে যারা ভঙ্গ করতে পারে তারা মানুষের সাথে কি চুক্তি করতে পারে আজকে চুক্তির জন্য যে বসার জন্য চেষ্টা করা হচ্ছে এগুলি সব মিছামিছি কথা এতে কোনদিন সমঝোতা হতে পারে না কোরআনিক রিম এ চির কে বর্ণনা করেছে এবং আল্লা আয়াত অস্বীকার করেছে এটি তাদের আরেকটি দোষ ও অন্যায় ভাবে এই বদ চরিত্র ওয়কাউল রহিম কলু বনা গোলফ এবং তাদের এই অন্যায় কথা ছিল যে আমাদের হৃদয় আবৃত আমাদের অন্তর ঢাকা আমাদের এত উপদেশ দিয়ে লাভ নেই এসব কথা আমরা শুনতে মানতে পারব না আল্লাহ আল ইহা বেকুফ রহিম আল্লাপাক বরং আল্লাহা তাদের কুফরী এবং অন্যায়ের জন্য অস্বীকারের জন্য তাদের মোহর লাগিয়ে দিয়েছিলেন ভালো কথা ঢুকছিল তাদের অল্প লোক ছাড়া কেউ ইমান আসবে না তাই নবী করিম সাল্লাম যখন তখন তাদের অল্প সংখ্যক সালাম আর কয়েকজন তার ছাড়া আর কেউ ইমান নিয়ে আসেন ইহুদিদের মধ্য মারিয়াম আলি ইসালামের ওপর মিথ্যা দিয়েছিল যে সে ব্যবচার করিয়া কুকাজ করে এই ছেলে নিয়ে এসেছে ওকিম এবং তাদের এই অন্যায় কথা মিথ্যা কথা কাতাল্লাল ইসবনা মারিয়ামা রসুল আমরা মরিয়মের পুত্র ঈসা মাসি খুন করেছি আসমানে উঠিয়ে নিয়েছিলেন আরেকজন যে তাকে হত্যা করার জন্য ভিতরে ঢুকেছিল তাকে আল্লাহাক ঈসা আলি রূপ দিয়ে দিয়েছিলেন তাই আল্লাহাক তাদের এই বাতিল মতবাদের খণ্ডন করছেন ঈসা আলি ইসলাম সম্পর্কে ইয়াহুজিদেরও যে ভ্রান্ত ধারণা আমরা হত্যা করে দিয়েছি ঈসা আলি সালামকে এটি ভুল তথ্য ভুল ধারণা আর এই নাসারাদের যে যে ঈশা আলী সালাম চড়ে গেছেন এবং তিনি দুনিয়া থেকে বেঁধে নিয়েছেন মারা গেছেন আর এর মাধ্যমে ঈশা আলী সালাম আমাদের কাফারা হয়ে গেছেন অর্থাৎ আমাদের কামত পর্যন্ত এই খ্রিস্টান জাতি যত পাপ করবো যত অন্যায় কাজ করব তার জন্য তিনি কাফারা হিসাবে নিজেকে আল্লা রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন এটিও হচ্ছে ভ্রান্ত ধারণা পাক সত্য তুলে ধরেছেন খুনও করতে পারেনি আর তারা কুরুশ বিদ্রোহ করতে পারেনি বরং সব তাদের জন্য তার সাদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে নিশ্চয় যারা এই ব্যাপারে মতানৈক্য করেছে তারা সন্দেহের মধ্যে পড়ে রয়েছে মিন আলহেহিন তাদের এ সম্পর্কে কোনো সঠিক জ্ঞান নেই শুধু ধারণার অনুসরণ ছাড়া নিঃসন্দেহে তারা ঈসা আলি সাল্লামকে খুন করতে পারেনি আল্লাহ ফাকরুল আলমিন এ আয়াতে ঈসা আলি সাল্লাম সম্পর্কে সত্য তথ্য তুলে ধরেছেন নিঃসন্দেহে ঈসা আলি সাল্লামকে ইয়াহুদীরা খুন করতে পারেনি বর্রফা আহ ইহি বরং আল্লাহাকবুল আলমিন তার নিকট তাকে উঠিয়ে নিয়েছেন আসমানে হাকিমা এবং আল্লাহাকালমিনা তারপর আল্লাহাক ইসাদ করছেন কিতাবদের এমন কেউ নেই যাকে ইসা আলি ইসাল্লামের প্রতি ইমান নিয়ে আসতে হবে না কাবলা মহত তার ইেকালের পূর্বে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে ঈসা আলি সালামকে আল্লাহ ফুলের পূর্ব মুহূর্তে বড় লক্ষণগুলি রয়েছে বড় নিদর্শনগুলি রয়েছে তার একটি নিদর্শন হিসাবে ঈসা আলী সালামকে আল্লাহ ফাকরবুল্লা আলম পৃথিবীতে পাঠাবেন এবং তিনি দাজজালের বিরুদ্ধে যুদ্ধ করবেন দাজ্জালকে হত্যা করবেন আর তারপরে সারা পৃথিবীতে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন সমস্ত আহলি কিতাব তার প্রতি ইমান নিয়ে আসবে অর্থাৎ তিনি যে দিন দিয়ে ফেসলা করবেন যেমন করিম সাল্লি সাল্লামের সাহিদ দ্বারা প্রমাণিত যে ঈসা আলি সাল্লাম নবী করিমের নিয়ে দিন দিয়ে অর্থাৎ আল কোরআন দিয়ে করবেন এবং নবী করিম সাল্লামের হবেন তার প্রতি ইমান নিয়ে আসবে ওয়াল কিয়ামত ইয়ক আলিম শাহিদা এবং কিয়মতের দিনে ঈসা আলি সাল্লাম তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবেন যদি তারা অনুসরণ করে তাহলে তাদের পক্ষে সাক্ষী হবেন আর যারা অস্বীকার করেছে ইসা আলামকে অথবা ইসা আলি সাল্লামকে অতিরঞ্জন করে বাড়িয়ে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে বা তিনের এক সাব্যস্ত করেছে তৃত্ববাদী বিশ্বাসী হয়েছে ওইসব নাসারা এবং যারা এই দিন নিয়ে আসা দিনের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে তিনি সাক্ষী দেবেন যে যারা তাদের জুলাচারের কারণে হার রান্না আলিম তাদের জন্য পাক পবিত্র কিছু বস্তুকে আমি হারাম করে দিয়েছিলাম যা তাদের জন্য আসলে হালাল করা হয়েছিল অবিসমান এবং আল্লাহ রাস্তায় থেকে তারা যেহেতু বহু লোককে বাধা দিয়েছিল সেই জন্য তাদের উপর আমি কঠোরতা অবলম্বন করেছিলাম তাদের উপর গজব প্রাপ্ত হয়েছিল আর তাদের আরো বদ চরিত্রগুলি আল্লাহাক উল্লেখ করেছেন বলছেন তারপরে ওয়া আখমের রে বা এবং তারা সুদ গ্রহণ করত এই এইদি জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদকর জাতি আল্লাহাক তাদের কথা বলছেন যে এরা সুদ খায় এবং সুদকে কোন জাতি হালাল মনে করেন একমাত্র এই জাতি ছাড়া এরা বলে যে ইয়াহুদীদের কাছে শুধু ওষুধ খাওয়া হারাম হারামুদী ছাড়া যারা ওমামি তাদের বিকৃত কিতাবে রয়েছে যে ওমামি অর্থাৎ ছাড়া অন্যান্য যত জাতি রয়েছে সমস্ত জাতির কাছ থেকে ওষুধ খাওয়া বৈধ ওয়াকাদ নহ আনহ অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল ওষুধ ভক্ষণ করতে ওয়াক লেহিম আমার ধন সম্পদ অন্যায় ভাবে বাতিল পন্থে ভক্ষণ করা ছিল তাদের চরিত্র বিভিন্ন অজুহাতে তারা মানুষের ধন সম্পদ ভক্ষণ করে আলিমা এবং তাদের মধ্যে থেকে যারা কাফির হয়েছে স্বীকার করতে রাজি হয়নি নবী করিমসাইসাল্লামের আগমনের পরে তাঁর প্রতি আসেনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি প্রতি যা নাজল হয়েছে তার প্রতি ইমান নিয়ে এসেছে আল কোরআন প্রতি মিন কাবলিক এবং যা তোমার পূর্বে নাজল হয়েছে তার প্রতিও ইমান নিয়ে এসেছে আল্লাহ এখানে দুই শ্রেণী লোকের কথা বলল এক যারা এল গভীর তা যারা গভীর জ্ঞান রাখে আবদুল্লাবিনালাম এবং তার সাথী সঙ্গী সম্পর্কে আল্লাহ পাক এতনাজ করেছেন যে এরা তাও রাতের গভীর জ্ঞান রাখত এঞ্জিলের জ্ঞান রাখত ফলে এরা ভবিষ্যৎবাণী পড়েছিল নবী করিম সাল্লা সালাম সম্পর্কে এবং তোমার সাথে যারা ইমান নিয়ে এসেছে পত্তলিকতা থেকে আনসার মহাজেরিন যারা ইমান নিয়ে এসেছে এসব লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন এরা কি করে এদেরকেই আমি শীঘ্রই মহাপুরস্কার দান করবো মহান আল্লাহ তারপর ইসাদ করছেন নিঃসন্দেহ তোমার কাছে আমি প্রত্যাদেশ করেছি ওই করেছি কামা ইনু যেমন আমি নু আলি সালামের কাছে ওই করেছিলাম আল্লাহ ফখরুল আলমিন আদম আলি সালাম নাম নিলেন না বরং নু আল ইসাল্লামের নাম লিন্ন ইনামী রাসুলগন এসেছিলেন তারপরে এই জন্য করিম সাল আলী সাল্লাম যে রিসালাত নিয়ে এসেছেন শির্কের বিরুদ্ধে শিরককে নির্মূল করার জন্য পৃথিবী থেকে এবং তহিদকে প্রতিষ্ঠা করার জন্য নু আলি ইসাল্লাম ও আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম যে মানব জাতির মধ্যে শির্ক দেখা যায় নু আলি সাল্লামের পূর্ব জামা তাদের সংস্কারের জন্য তাদের সংশোধনের জন্য তাদেরকে হৃদায়ত করার জন্য তিনি প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি দূর প্রতিজ্ঞ পাঁচজন রসুলের প্রথম রাসুল ছিলেন আল্লাহ ও আউহাইনা ইব্রাহিম এবং আমি ওহি করেছি ইব্রাহিম আলি সালামকে ইসমাইল আলিমামকে ইসাহ আলীামকে ইয়াকুব আলি সালামকে আল আসবাতে এবং ইয়াকু আলি সাল্লামের বংশধর সব নবী হয়েছেন তাদের কাছে ওয়া ইসা ঈসা আলি সাল্লামের কাছে আয়ুব ইউনুস হারুন এবং সুলেমান সমস্ত আম্বিয়া মসুলগণের প্রতি আমি ওয়হি করেছি আলিহিম ও আতাইনা দাউদা জবুরা দাউদ আলী সালামকে আমি কিতাব দান করেছিলাম পূর্বে যে রসুল গুলো করেছি সেসব তাদের ঘটনা বলি বর্ণনা করেছি ওরুল্লা নকশুস আলিক আর অনেক রসুল রয়েছেন যাদের কথা তোমার সামনে আমি তুলে ধরিনি বর্ণনা করিনি ও কালাম তকলিমা আল্লাহাক মুসা আলাই স্লাম এর সাথে সরাসরি যারা অবাধ্য হবে অমান্য করবে লে আল্লা কোন রসুল যাতে করে রাসুলগণ কে প্রেরণ করার পরে মানব জাতির কাছে আল্লাহর বিরুদ্ধে কোন অজর অজুহাত পেশ করার সুযোগ না থাকে আল্লাহ তুমি তো কাউকে দিয়ে আমাদেরকে জানাওনি আমরা কি করে জানবো তোমার কি করে জানবো তোহির কি করে পরকাল সম্পর্কে রাস্তা না থাকে আল্লাহাক তারপর এর সাথে হাকিম আল্লাহাক সর্বজয়ী এবং প্রজ্ঞাময় শহীদা আল্লাহাক বলছেন তবে আল্লাহাকাল যা তোমার প্রতি নাজিল করেছেন হে নবী তার সাক্ষী দিচ্ছেন করেছেন আল্লাহাকবুল আলমিনের জ্ঞান যা লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক নাজল করেছেন এবং আল্লাহ পাক রবুল আলম সবকিছুই জানেন কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না সাধুন এবং ফেরেস তারাও সাক্ষী দিচ্ছেন তারা সুস্পষ্ট নিমজ্জিত হবে রাস্তা হারিয়ে দিয়ে অনেক দূরে চলে যাবে ইন্দিয়া ইলিয়া তারা নিশ্চয় যারা অস্বীকার করবে এবং বাড়াবাড়ি করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না এবং তাদেরকে সঠিক রাস্তাও দেখাবেন না ইফান্ন ভালো রাস্তা আল্লাহের রাস্তা তারা খুঁজে না, তবে জাহান্নামের রাস্তা তারা পাবে ফিহা আবাদা সেখানে চিরকাল থাকবে এটি আল্লাহ পাক অতি সহজ মহান আল্লাহ তারপরে ইসাদ করছে মানব সকল আল্লা বলছেন হে মানুষ নিয়ে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগমন করেছেন এবং সমস্ত যখন সম্পদ করেছেন তাহলে নবী করিমের ইসাহালাতামের আনিত বিধান সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমিন ও ফুল সুতরাং তোমরা বিশ্বাস করো তোমাদের মঙ্গল রয়েছে ওয়াইন তাক আর তোমরা যদি অস্বীকার করো হাকিমা যদি তোমার অস্বীকার করো অমান্য করো তাহলে জেনে রাখবো যে আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রান এবং আল্লাহ পাক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞা মায় মহান আল্লাহ তারপর ইসাদ করছেন আল্লাধ করেছেন বাড়াবাড়ি করতে ইয়াকুম বলেছেন তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকবে তোমাদের পূর্বের জাতিরা বাড়াবাড়ি করার জন্য তারা সর্বনাশ হয়েছে তারা সত্য দিনকে হারিয়েছে এবং তারা জাহান নামে পতিত হয়েছে আল্লাহাক বলছেন আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কোনো কথা বলবে না কথা বলবে যেটা জ্ঞানের ভিত্তিতে হবে ইনামাল মাসি ঈসা বারিয়াম মাসী মরিয়াম পুত্র ঈসা তিনি রসুল উল্লাহ আল্লাহাকে রসুল প্রেরিত রসুল তিনি আল্লাহর পুত্র নন ও কালেমাতো এবং আল্লাহর একটি বাক্য কোন দিয়ে তিনি সৃষ্টি হয়েছেন আল্লাহ এলাম যা নিক্ষেপ করেছিলেন মারিয়াম আলহামের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহাক আদেশ করেছিলেন পক্ষ থেকে প্রেরিত বিশেষ আত্মা আল্লাহ এবং রসুলগনের প্রতি ইমানিয়া ফাহিন তোমরা বলিও না যে তিন খোদা রয়েছে তিন উপাস্য রয়েছে আল্লাহ মরিয়াম আর ইসা এরকম বলিও না তোমরা বিরত থাকো এরকম ভ্রান্ত মতবাদ থেকে এতে তোমাদের মঙ্গল রয়েছে সবকিছু কিলা আল্লাহ পাক আলমিনে যথেষ্ট আব্দুল মকর আল্লাহ অমাইফানের সমস্ত প্রসঙ্গে আল্লাহাক রবীন্দনকে সম্মানিত করেছেন এবং তিনি তাদেরকে এক নির্ধারিত মর্যাদা দান করেছেন যে মর্যাদার ওপরে উঠালেও বাড়াবাড়ি হবে এবং পথভ্রষ্টতা হবে আর যদি কেউ নিচে নামিয়ে দেয় তাদের প্রতি বিশ্বাস না করে তাদের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাও আরেক গুমরাহী হবে এবং সত্য পথ হক পথ হচ্ছে মধ্যপথ সালাতাড়ি থেকে যেমন একশো বাহাত্তর ইরশাদ করেছেন আব্দাল মারিয়াম আলিহ সালামের পুত্র ইসা উপাধি হচ্ছে আল এই মাসেহ ইসা আলি সালামকেও মাসিহ বলা হয় আরজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তো দাজ্জালের নাম মাসিহ আর ইসা আলি সালামের নামও হচ্ছে মাসিহ কিন্তু শুধু নাম হলেই সম্মান পাওয়া যায়নি নাম হলেই জান্নাত লাভ করা যায় ইসা আলী সালাম জান্নাতের উচ্চ স্থানে অবস্থান করবেন পক্ষান্তরে এই নিম্ন স্তরে বসবাস করবে কারণ অসংখ্য মানুষে এই মাধ্যমে পথভ্রষ্ট হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই জন্য অলামাই বলেছেন যে মাসিহ দুই ভাবে বিভক্ত মাসিহুল হদা এবং মাসিহ দল আলাহ ইশা আলী সালাম হচ্ছেন হিদায়তের মাসিহ আর দাঁজজাল হচ্ছে गुमराही पथभ्रष्टर मसीह मसीह ईशा आलिस्लम क्या बोला मास बोलान हाथ फिरानो ईसा आलिस्ल जन्मान चो फिर दी चो दृष्टि फिर आस दृष्टिशक्त यह रकम भाव कुछ गाए हाथ फिरिए कृष्ठ रोग भलो ही जित अल्लाह फकरबुल आलम ईसा मोजिजा ईसा मसीह अली सालाम के दान कर আল্লাহ পাক তার সম্পর্কে বলছেন যে তিনিও আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের ছিলেন এবং এতে এতে তিনি তিনি নিজের মানহানি বোধ করতেন করতেন না। না। নিজেকে যে আমি নিজে গোলাম কেন হব অথচ তিনি এই বড় বড় মহজেজা আল্লাহ পাকের আদেশে দেখাতেন তারপরেও তিনি অহংকার করতেন না তার মধ্যে এই তুচ্ছ জ্ঞান ছিল না যে আমি নিজেকে বান্দা বলব তাহলে আমি ছোট হয়ে যাবো যেমন এক সেই নিরোকেরা ভাবে আমি যদি নিজে নমনীয়তা ভাব অবলম্বন করি আমি যদি নিজেকে যদি ছোট দেখাই তাহলে আমি নিজেকে বড় বলে না কাছে ইজ্জত রয়েছে সুতরাং ইজ্জত সম্মান আল্লাহকে দিয়ে থাকেন আল্লাহা বলছেন আব্দাল মাসি ইসা সালাম সাল্লাম পাকের বান্দা হতে তিনি তুচ্ছ জ্ঞান করেন না যে নিজেকে মনে করছেন যে আমি তুচ্ছ হয়ে যাব তাহলে আমি তো ছোট হয়ে যাবো এইরকম কথা তিনি চিন্তা করেননি এবং করেন না আর আল্লাহর এইরকম করেন না যে আমরা যদি আল্লাহর বান্দা নিজেকে বলি এবং আল্লাহ পাখির ইবাদত বন্দী করি তাহলে আমরা ছোট হয়ে যাবো এইরকম তারাও চিন্তা করেন না ফেরস্তাগন আল্লাহর নৈকট্য লাভ করেছেন আল্লাহর নিকটবর্তী ফেরেস্তা তাদেরকে কত শক্তিশালী করেছেন কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন তারপরও তারা নিজেকে মনে করেন না যে আল্লাহ পাকের বান্দা বলে যদি স্বীকার করি যে আমি আল্লাহর বান্দা তাহলে আমরা নিজে ছোট হয়ে যাব আমাদের মানহানি হয়ে যাবে রকম কথা তারা চিন্তা করেনি বরং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ পাকের এবাদত বন্দিগিতে নিজেকে ভাগ্যবান মনে করেছেন যে আমাদের ভাগ্য চমকিবে যদি আমরা পাকের বান্দা হই অমাই এবার যে ব্যক্তি আল্লাপের লোকেরা যারা ভোগ বিলাসে যাদেরকে আল্লাহকে অনেক ধন সম্পদ দিয়েছেন অনেক বড় নেতৃত্ব দিয়েছেন মনে করে যে করা তুচ্ছ কাজ এক শ্রেণীর মুসলিম আছে সারা জিন্দগি কখনো আল্লাহ করে না এবং মনে করে যে শেষদা কর মাটিতে এত সুন্দর কপাল এত সুন্দর মাথাকে রেখে দেব এ তো ছোট কাজ এটা তো মোল্লাদের কাজ এটা তো এক শ্রেণীর লোক যারা মসজিদ আর মাদ্রাসা পর্যন্ত যাদের দৌড় তাদের কাজ এইরকম যদি ধারণা থাকে তাহলে তার শাস্তির কথা শুনে নেন আল্লাহ যেই ব্যক্তি আল্লাহ পাকের এবাদতে তুচ্ছ জ্ঞান করবে এবং মনে করবে নিজের মানহানি হবে অসিবের আর অহংকার করবে আল্লাহ পাকের সামনে শেষদা করে না আল্লাহ পাকের সামনে ঝুঁকে না তারাই হচ্ছে অহংকারী बड़ो अहंकार कर द्वित अहंकारी आल्ला कुरानी करिमे असत लोक कथा बर्णना कर কাফের মুশ্রিক বিদিনদের কথা বর্ণনা করেছেন সেখানে ধার্মিকদের কথা সেখানে ভালো লোকের কথা সেখানে কথা বর্ণনা করেছেন যেখানে আল্লাহাকের কথা করেছেন জাহান্ন শাস্তির কথা সেখানে আল্লাহ জাহ্নাতের কথা আল্লাহাকের নিয়ামতের কথা আল্লাহাকুল মহা মহাপুরস্কারের কথা উল্লেখ করেছেন এ হচ্ছে কোরআন করিমের বাঘভঙ্গিমা যাতে করে মানুষ আজামের কথা শাস্তির কথা পাপিদের কথা শুনে নিরাশ না হয়ে যায় যে আমরাও কি পাপি হয় এরকম জাহান্নামে যাবো বরং আশাবাদী হয় সত লোকেরা আর এইরকমই যারা কাহির তারা যাতে করে জান্নাতের কথা শুনে জান্নাতের জন্য আগ্রহী হয় এবং জাহান্নকে ভয় করে এবং মানদন্ডটা ঠিক থাকে যে ভালোর কথা বর্ণনা করলেন তার সাথে সাথে মন্দর কথা বর্ণনা করেন আল্লাহাক বলছেন ফাহমান পাকান্তরে যারা ইমান নিয়ে আসবে ইমান যেসব বিষয়ের প্রতি আল্লাহাক ইমান নিয়ে আসতে পারে সব বিষয়ের প্রতি ইমান নিয়ে আসতে হবে ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি نو کریم صلی گھر فیم ازر وزی فد وزین اصطن کفو فائو আল্লাপাক এখানে দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর প্রতি আল্লাপাকে সেজদা করতে নিজের মধ্যে অহংকার আসবে না বরং এতে নিজেকে ধন্য মনে করবে এতে নিজেকে কামিয়াব মনে করবে যে আল্লাহ পাক আমাকে ইমানের তৌফিক দান করেছেন আল্লাহ পাক আমাকে সেজদা করার তৌফিক দান করেছেন পাঁচক্র নামাজ পড়ে আল্লাহকে ডাকার তৌফিক দিয়েছেন আল্লার সামনে কান্না করা কে নিজের মানহানি মনে করবে না বরং আল্লাহর সামনে কান্না করতে পারলে নিজেকে মনে করবে যে আল্লাহ পাক আমাকে বিশেষ তৌফিক দিয়েছেন যে আমি আল্লাহর দরবারে দোয়া করে কান্না করতে পারি এবং নবী করিমিসাল্লা সাল্লাম বলেছেন যে ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করেছে সেই চক্ষুকে কোনোদিন জাহান্নাম স্পর্শ করবে না এর প্রতি ইমান রেখে কান্না করেছে এবং এতে নিজেকে ধন্য মনে করেছে কামল করেছে আল্লাহাকুরোপুরি তাদের পুরস্কার দেবেন তার অনুগ্রহ আল্লাহাক অতিরিক্ত যা কিছু পাবে পাবে তারপর আল্লাহাক বলেন আর দেব কি আর দেব কি আর দেব কি বলে আল্লাহ ফকরবুল আলমিন জাননাতে তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন দুনিয়াতে আল্লাহ ফকরবুল আলমিন বাড়িয়ে দেবেন লাইন শাখার তুমলা যদি ভালো কাজ করো শুক্রিয়া আদায় করো তো আল্লাহ পাক সবকিছুই বাড়িয়ে দেবেন সুস্থতা বাড়িয়ে দেবেন ধন সম্পদ বাড়িয়ে দেবেন নিরাপত্তা বাড়িয়ে দেবেন এইভাবে ইমান বাড়িয়ে দেবেন আমল বাড়িয়ে দেবেন কিন্তু আল্লাহ আল্লাপের শুকরিয়া জ্ঞাপন করতে হবে ওয়ামাজী নাস্তান কাপু পক্ষান্তরে যারা তুচ্ছ জ্ঞান করবে মনে করবে যে আল্লাহ আল্লাপাকের বদতবন্দি করা নিজেকে আল্লাহর গোলাম বলা এটা তো ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা তো ছোট কথা এইরকম যারা মনে করবে অস্তা এবং অহংকার করবে না আল্লাহ সম্পর্কে কোনোদিন চিন্তা করে দেখলো না এটা ছোট্ট ক্ষুদ্র জিনিস দেখলে ভাবে যে এটা কেউ তৈরিকারী আছে এটাকে কেউ তৈরি করেছে কিন্তু বিশাল আসমান জমিন রাত দিন দেখছে পাহাড় পর্বতমালা দেখছে বিশাল বিশাল নদী নদ দেখছে সমুদ্র সাগর মহাসাগর দেখছে কখনো এই চিন্তা আসে না যে এগুলির সৃষ্টিকর্তা কেউ আছে প্রাকৃতিক ভাবে আল্লাহ যারা অহংকার করবে নাসির এবং তারা নিজেদের জন্য না কোনো বন্ধু খুঁজে পাবে আর না কোন সাহায্যকারী পাবে কেমতের মাঠে যখন উপস্থিত করা হবে এসব আসামিদেরকে যারা আল্লাহর এবাদত বন্দী করতে নিজের মানহানি অনুভব করেছিল এবং অহংকার করেছিল আর তাদেরকে হাজির করে আল্লাহ ফরুল আলম যখন কঠোর শাস্তি দেবেন তখন ঘামে হাবুডুবু করবে তখন কোন বন্ধু খুঁজে পাবে না যে বন্ধু সাহায্য করে আর কোন সাহায্যকারী খুঁজে পাবে না আল্লাহ ফকরুল আলমান এক নম্বর একশো এরশাদ করেছেন বুরহানুমানুর মানব জাতিকে সম্বোধন করে আল্লাপাক এরসাদ করেছেন হে মানব সকল কাছে আগমন করেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ বলেছেন বুরহান শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল প্রমাণ বা অকাট্য প্রমাণ দলিল আল্লাপাক অকাট্ট দলিল বা উজ্জ্বল প্রমাণ নাজিল করেছেন বা তোমাদের কাছে আগমন করেছে এর তাসির হচ্ছে রসুল্লাহ সাল্লা ব্যক্তিত্ব নবী করিম সাল্লা ব্যক্তিত্ব নবী করিম্লামের রিসা আল নবুয় তিনি যে নবী হয়ে আসলেন তিনি রসুল হয়ে আসলেন এবং তিনি মৌজিজা দেখালেন আল কোরআনুল করিমের এছাড়াও বহু মৌজিজা আল্লাহ ফাকর্বুল আলমিন তার এই সত্তাকে তার এই ব্যক্তিত্বকে উজ্জ্বল প্রমাণ হিসাবে আখ্যাতিত করেছেন জা আকম বুরহান ও মির রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ এসে গেছে সুর উল্লা হাসান এসে গেছেন এখন সারা বিশ্বের মানুষের জন্য আবশ্যক ফরজ যে তার প্রতি ইমান নিয়ে আসবে তিনি যা এসেছেন তার প্রতি ইমান নিয়ে আসবে তিনি যেই রবের কথা রবের গুণাবলীর কথা বলবেন তার প্রতি ইমান নিয়ে আসবে তাঁর অনুসরণ করেই ধন্য হবে এবং এই পথে জান্নাত লাভের চেষ্টা করবে ওয়ান জালনা এলেই কোনোরাম মবিনা এবং তোমাদের দিকে আমি সুস্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি অর্থাৎ আল কোরআন করিমকে এখানে বলে নৌরাম করেছেন স্পষ্ট জ্যোতি এমন স্পষ্ট জ্যোতি যাতে অস্পষ্টতা নেই সুতরাং যদি স্পষ্ট জ্যোতি হয় তাতে প্রত্যেকে আলো পাবে যদি আলো নেওয়ার চেষ্টা করে চক্ষু বন্ধ না করে তাহলে আলো পাবে আলো জ্বলতে আছে কোথাও আর সেই জায়গায় যদি কেউ চক্ষু বন্ধ করে নেই তাহলে সে আলো পাবে অন্ধকার দেখবে মনে হচ্ছে সবকিছু অন্ধকার এরকম অন্ধ যদি আলোতে রাখেন যতই লাইট দেন না কেন আর যতই সেখানে জ্যোতি থাক না কেন অন্ধ মানুষকে যদি নিয়ে আসেন তাহলে সে কিছুই দেখে না সে অন্ধকার তার কাছে আলো অন্ধকারের কোন পার্থক্য নেই ওই রকমই যারা অন্তরকে খুলবে না যারা নিজের কানকে সত্য কথা শোনার জন্য খুলবে না নিজের চক্ষুকে ভালো মন্দের মাঝে পার্থক্য করার জন্য খুলবে না যারা অন্তর খুলে ভালো কথাকে গ্রহণ করবে না তারা ওই ওইরকম অন্ধের মতো জ্যোতি থাকলেও জ্যোতি পাবে না আল্লাহ ফকরবুল আলমিন এ আল কোরআল করিমকে সুস্পষ্ট জ্যোতি বা সুস্পষ্ট নূর বলে আখ্যায়িত করেছেন আল্লাহ করেছেন যার মাধ্যমে অসংখ্য মানুষকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিয়ে সিরকের অন্ধকার থেকে কুফরের অন্ধকার থেকে কপতার অন্ধকার থেকে কুপ্রবৃত্তির অনুসরণের অন্ধকার থেকে সংশয়ের যে ব্যাধি ছিল ওইসব ব্যাধির অন্ধকার থেকে আল্লাহ আল্লাহাক তুলে নিয়ে এসেছেন আল্লাহ ফাকরবুল আলমিন তারপর এর সাদ করছেন ফাহমাল আমানু উদ্্লাহ যে ভাবে বিশ্বাস করতে বলেছেন এই ক্ষেত্রে সহি মুসলিমের ঐ হাদিস হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়েছে জিবরাইল সালাম আসলেন আল্লাহর পক্ষ থেকে এস এসালামের খেদমতে মসজিদ নবীতে বসে গেলেন বড় আদমের সাথে আকারে এসে তার মধ্যে ছিল ইসলাম সম্পর্কে ইসলাম তারপর প্রশ্ন ছিল আকবরিনা আনিল ইমান ইমান সম্পর্কে তারপরে প্রশ্ন ছিল সম্পর্কে নিষ্ঠার সাথে এবাদত বন্দিগি করে আল্লাহাকের আবুল আলমের নৈকট লাভ করে এ সম্পর্কে প্রশ্ন ছিল এগুলির জবাব নবী করিম जिबाइल अली जवाबा क्या क्या अनुष्ठी तो क्या लक्षण जिज्ञास कर कैकटी लक्षण नबी करीम सल्लामी चर्चा करीबान सम्पर्क सुंदर भावतेब्बल आलमी जा रहा इमानी आसपर प्रति মজবুত করে আল্লাপ আল্লাহ যারা আল্লাহবাদেরকে তো সহজ সরল পথ দেখানো হবে আল্লাহকে বলছেন যে আল্লাহ পাকের প্রতি ইমান নিয়ে আছে যারা আল্লাহকে একমাত্র ধরবে সুখে দুঃখে শোকে সর্বদা আল্লাহকে ধরবে আল্লাহ ছাড়া অন্য কারো স্মরণ নেবে না আল্লাহ ছাড়া অন্য পানা নিতে যাবে না অন্যকে মনে করবে না যে সেখান থেকে কিছু পাওয়া যেতে পারি আল্লাহ পাক রুদি রে শীঘ্রই তাদেরকে আল্লাহ পাক বিশেষ রহমতে তাঁর দয়াই প্রবিষ্ট করবেন ফাজলিন এবং তার অনুগ্রহে আল্লাহ পাক তাদেরকে দাখিল করবেন এলেই হে সিরাত মুস্তিমা এবং তার দিকে তিনি রাস্তা দেখিয়ে সহজ সরল পথে নিয়ে যাবেন সহজ সরল পথ পাওয়ার জন্য আল্লাহাক রবুল্লা আলমিন সহজ পন্থ বলে আল্লাহর প্রতি মান নিয়ে আসতে হবে আল্লাহকে মজবুত করে ধারণ করতে হবে এবং এই ক্ষেত্রে আল্লাহ ফাক রবাহ যে নবী করিম সাল্লামকে রসুল করে প্রেরণ করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখতে হবে যে নবী করিম সাহা সাল্লামের আদর্শ থেকে এটা প্রমাণিত কিনা এইভাবে যদি আমরা চলি অমা আতা অমানাহ ফান্তাহু যা দিয়েছেন রসুল তা গ্রহণ করো আর যা দেননি তা বর্জন করো যা নিষেধ করেছেন নতুন কাজ নিষেধ করেছে সুতরাং নতুন কাজ থেকে বিরত থাকুক তাহলে আল্লাপ সহজ সরুর পথ দেখাবেন আল্লাহ ফাকরম এক নম্বরের আল্লাহ ফুল এখানে মিরাসের অর্থাৎ পরিতক্ত ধন মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পর্কে কিছু বিশেষ বিধান উল্লেখ করেছেন মহানাল্লা ইরশাদ করেছেন হে নবী তোমাকে তারা জিজ্ঞাসা কালালা এমন এক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি পিতা নিসন্তান। তার মাতা পিতাও নেই এবং সন্তান সন্ততিও নেই রকম যদি কোনো ব্যক্তি হয় নবী করিম সাল্লা অনেক সাহাবি এইরকম ছিলেন যে যার ওই তা মাতাও ছিল না আর ছেলে মেয়েও ছিল না আল্লাহ বলছেন এন এম রেমন হালাক কোন ব্যক্তি যদি মারা যায় হালাকা মানে মৃত্যু বরণ করা এটি হয় এর আরবি থেকে অর্থ বাংলায় কিন্তু আমাদের উপমহাদেশের ভাষায় বাংলা উর্দু ভাষায় হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া কোন শাস্তি পেয়ে ধ্বংস হওয়াকে আমরা হালাকা বলি অমুক ব্যক্তি হালাক হোক অর্থাৎ এর মানে আমরা মনে করি যে কোন রকমের গজব বা কোন রকম বিপদ আপদ ধ্বংস হোক কিন্তু কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় হালাকা মানে মৃত্যু বরণ করা আল্লাহাক বলছেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ মৃত্যু বরণ করে আর তার কোন মাতৃভাষায় ওয়ালাদ মানে ছেলে সন্তানকে বলে ছেলে সন্তানকে ওয়ালাদ বলা হয় আর মেয়ে সন্তানকে ওয়ালাদ বলা হয় আর বাকি যখন ইবিন বলবেন তখন ছেলে সন্তান শুধু হবে বিন্থ বলবেন তখন মেয়ে সন্তান হবে আল্লাহাক বলছেন যে যদি সেই ব্যক্তির ছেলে মেয়ে কোনো সন্তান নেই ওয়ালাহু ওয়ালাহ তবে তার একজন বোন আছে যদি বোন থাকে আর কেউ নেই তার কাছের ফালাহা নিষ্প তারা তাহলে ওই বোন সম্পূর্ণ ধন সম্পন্ন নিতে পারবে না বরং তার ধন থেকে অর্ধেক পাবে অর্ধেক দেওয়া হবে ওয়াহুয়া ইনাম ইয়াকুল্লাহ ওালাদ আর সেই ভাই বোনের উত্তরাধিকারী হবে ওয়ারেস হবে যদি সেই বনের কোনো সন্তান সন্ততি না থাকে বনের ছেলে মেয়ে যদি থাকে তো ছেলে মেয়েরা পাবে কিন্তু বনের যদি সন্তান সন্ততি না থাকে তাহলে এই ভাই তার ওয়ারিসাবে ফাইন কানাতাসান কিন্তু বন যদি দুইজন থাকে অথবা দুইয়ের বেশি থাকে এক বোন থাকলে আল্লাহ পাক বললেন যে অর্ধেক পাবে অর্ধেকের বেশি নিতে পারবে না এক বোন যেমন এক মেয়ে যদি কারো থাকে তাহলে অর্ধেক নিতে পারবে তার বেশি নিতে পারবে না কিন্তু যদি দুই অথবা দুইয়ের বেশি বোন থাকে ফাইন কাহানাত দুই বোন যদি হয় ফালাহ মাস ফোল মিম্মা তারাক যা পরিত্যক্ত ধন ছেড়ে যাচ্ছে ওই ব্যক্তি তার দুই ত্রিটি অংশ সেই দুই বোন অথবা দুইয়ের বেশি বোনেরা নিতে পারবে এই দুই ত্রিটি অংশে তারা শরিক হবে ওয়াইন কাহন ইন রিজা আল ওয়ানিস আর আরেকটি অবস্থা হচ্ছে যে এমন ব্যক্তি মারা গেছে যে পিতা মাতাহীন এবং নিসন্তান। আর তার ভাই বোন দুই রকমেরই রয়েছে শুধু বোন নয় বরং ভাইও রয়েছে বোনও রয়েছে আল্লাহ বলছেন তার যদি ভাইও থাকে ইক রিজালান ছেলে ভাইরাও থাকে আর যদি বোনেরাও থাকে ফালিজাকার তখন ওই ভাবেই ভাগ করতে হবে যেমন ভাবে আল্লাহ ফখরবুল যে যেসব মানুষের ছেলেও আছে মেয়ে আছে সেই ক্ষেত্রে বিধান দিয়েছেন ইউসিক উম্লাফিয়া উল্লাহুম ফলিজাকারিমিসুল্লাহদুলসাইন আল্লাহ ফকরবুল আলম তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে ছেলেকে দুই মেয়ের সমান দেবে আল্লাপাই এখানে বলছেন যে ভাই বোন শুধু আছে আর মাতা পিতাও নেই আর ছেলে মেয়েও নেই এই ক্ষেত্রে ওয়াইন কান রিজালান ওয়ানিস যদি ভাইও থাকে এবং বোনও থাকে ফালিদ জাকারি মিসুল হাজিল তাহলে কি অর্থাৎ ভাইকে দুই বোনের সমান দেবে ভাইকে দুই বোনের সমান দেবে এটি হচ্ছে আল্লাহ ফাকরুল আলমের বিধান আল্লাহাকুম আল্লাহ তোমাদের পথভ্রষ্ট না হোক আল্লাহ যদি বিধান না করতেন তাহলে অন্য ক্ষেত্রে হয়তো ব্যয় করে দিতে আর এই বোন বা বনদেরকে বা ভাইদেরকে বঞ্চিত রেখে দিতে আল্লাহাক বলছেন আল্লাহ সাইন আলীম আল্লাহাক রবুল আলম সবকিছুই জানেন যে কাকে কতটা দিলে কাকে কোনটা দিলে ভালো হবে কে হক রাখে কে হক রাখে না আল্লাহ ফকরবুল আলামিন, আমাদের কল্যাণ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে যেন অনেক আমলে তফিক দান করেন এবং আমাদের সমাজে যে কুসংস্কার রয়েছে যে বনদেরকে ভাগ দেওয়া হয় না বাবা মারা যায় তারপরে জমি জায়গা সম্পদ রেখে নেওয়া হয় বন্ধুরকে ভাগ দেওয়া হয় না ওই রকম হাত তোলা কিছু দেয় যে এতটা দিয়ে দিলাম বাস এইভাবে জুলচার করে আল্লাহাক তাদেরকে যেন এই দান করেন এবং আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আইনের বাস্তবায়নের তৌফিক দান করেন সুহান রব্বিকারব্বিলাম সালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ